الحمد لله الحمد لله رب العالمين ولا قبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأسلم وأسلم ولا أشرف الخلق نبي الرحمة المبعوث لكافة البشرية محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين يقول الله عز وجل ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم شمণিত উপস্থিতি শরূতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ শুকরগোজার হচ্ছি যার বিশাল অনুগ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি ঠিক ওই আলোচনার ধারাবাহিকতা আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আজকের যে বিষয়টি যেই ফেরকা নিয়ে আমরা আলোচনা করব। যে উপদল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল খাওয়ারেজ বা খারেজি সম্প্রদায় ইতিপূর্বে যেই ফেরকাগুলো নিয়ে বা উপদলগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম অধিকাংশই মূলত আকিদাগত ফেরকা এবং আকিদার মধ্যেই সীমাবদ্ধ ছিল তাদের দৈরাত্ব বা প্রভাব আকিদা থেকে বাইরে পৌঁছায়নি আকিদার মধ্যেই মানে এই প্রভাব বিস্তার করেছিল এবং আকিদার উপর প্রভাব সৃষ্টি করেছে ফলে আকিদাগতভাবে মানুষদেরকে বিভ্রান্ত করেছে কিন্তু আজকে যে ফেরকা আমরা আলোচনা শুরু করবো তারা যেমনিভাবে আকিদাগতভাবে প্রভাব সৃষ্টি করেছে তেমনিভাবে রাজনৈতিকভাবে প্রভাব সৃষ্টি করেছে এই ফেরকার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এদের রাজনৈতিক প্রভাব আছে এবং আজকের এই মুহূর্ত পর্যন্ত বা এই দিন পর্যন্ত আমরাও অনেকে তাদের এই ঝন্যতম প্রভাবে প্রভাবান্বিত হচ্ছি এবং আমাদের আশেপাশে যারা এই আকিদা পোষণ করে তাদের অবস্থান এই এই আকিদা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবাহানু তালা কাছে আমি শুরুতেই এই তফিক আমরা করছি যাতে এই আলোচনার মধ্যে আমরা সত্য কথাগুলো স্পষ্ট করে বলতে পারি এবং আল্লাহ আব্দুল আলমিনের কাছে এই দোয়া করি যাতে আল্লাহ সুবাহানুব তালা আমাদের সকলকে বিষয়টি উপলব্ধি করে যাতে এই বিষয় হেদায়তের পথ যেটি সেটি গ্রহণ করার তৌফিক দিয়ে থাকে এই জন্য আল্লাহ তারা কাছে দোয়া করি আল্লাহ আমাদের কবুল করুন ইসলামের নামে যেই ফেরকাগুলো আত্মপ্রকাশ করেছে এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় স্থান যারা দখল করেছে তাদের অন্যতম একটি ফেরকা হচ্ছে খারেজি সম্প্রদায় বা খাওয়ারেজ এরা রাজনৈতিকভাবে প্রভাবান্বিত হয়েছে রাজনৈতিক প্রভাব মুসলমানদের উপর করেছে ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ওমানে যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এরা এটি খারজিদের হাতে দখলে রয়েছে হাউদামাউতে অধিকাংশ লোকই খারজি বর্তমান যে ইয়ামানের এটা বড় শহর জেনজেবার এবং তানজানিয়ায় তাদের প্রভাব রয়েছে অনেক বেশি মরক্কোর কয়েকটি প্রদেশে তাদের প্রভাব রয়েছে অনেক বেশি এছাড়াও তাদের এই আকিদা পরবর্তী সময়ে ইসলামের মৌলিক আকিদার সাথে মিশ্রিত হয়ে ইসলামের সঠিক আকিদার সাথে কিছু কিছু বিষয় মিক্সড হয়ে গিয়েছে ফলে আমরাও অনেক ক্ষেত্রে তাদের এই আকিদাকে মানে গ্রহণ করে নিয়েছি কিছু কিছু আকিদা তাদের আকিদাকেই আমরা মনে করি যে এটি আহারে সুনুতল জামাতের আকিদা এবং আমরা নিজেরাও সেই আকিদা পোষণ করে যাচ্ছি কিন্তু এখানে এক্ষেত্রে জটিল যে বিষয়টি আছে সেটি হলো এই খারিজি সম্প্রদায়ে তারা একেবারে তাদের উৎপত্তি থেকে উৎকর্ষ যখন থেকে হয়েছে তখন থেকেই রাজনীতির সাথে জড়িত হওয়ার কারণে রাজনৈতিকভাবে মানে প্রভাবান্বিত হওয়ার কারণে তাদের লিখিত কোনো বই তাদের আকৃদার উপর মৌলিক কোনো বই পাওয়া যায় না তাদের আকৃদার উপর মৌলিক কোনো গ্রন্থ একেবারে নির্ভরযোগ্য কোনো গ্রন্থ পাওয়া যায় না যেখানে তারা বিস্তারিত তাদের রাখিদার সম্পর্কে আলোচনা করেছে এ ব্যাপারে যারা গবেষণা করেছেন ডক্টর গালেবাওয়াজি ডক্টর মুস্তফা হাইমি ডক্টর মাহমুদ ইসমাইল তাদের কি দাবির মধ্যে আমরা দেখেছি অধিকাংশ বর্ণনাই মূলত খারেজিদের সম্পর্কে যারা লিখেছে তাদের কাছ থেকে গ্রহণ করেছে তাদের সরাসরি বই থেকে সেগুলো আলোচনা করতে পারেনি এই আলোচনা না করার মূল কারণ হচ্ছে তাদের বইগুলো मार्केटे पावा अर्थात तरह यदार मध्य किसता समय समय चेज है परेशर कारण तकदार चेज कर फिर लिखित को आकिदा नहीं तब किस मौलिक चिंताधारा आज मौलिक चिंताधार क्षेत्र में चिंता चिंता चिंता ता मैं सबा एकमत पोषण कर सबा ओक्यमते मौलिक चिंताधारा गोदी सामने आसी তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো এবং তাদের সম্পর্কে আমরা স্বচ্ছ ও সঠিক ধারণা আমরা লাভ করতে পারবো আসুন প্রথমেই আমরা আসি তাদের খারেজি কেন তাদের নাম খারেজির বলতে কাদেরকে বুঝায় এবং খুরুজ কি জিনিস সেই সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি খারেজিদের পরিচয় দিতে গিয়ে মিলাল এবং নেহালের মধ্যে স্থান এভাবে উল্লেখ করেছেন যে খারজি হচ্ছে ইমামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছে যে ইমামের ব্যাপারে মুসলমানদের জামাত ঐক্যমাতে পৌঁছেছিল তাকেই খারজি বলা হয় আরকু আয়াম সাহাবাহ আল আইমাতির রাশেদিন সেটি যদি সাহাবিদের যুগে হয় খোলাফায় রাশেদিন সময় হয় অথবা তাদের পরবর্তী তাবিদের যুগে হয় অথবা অন্য কোনো সময় হয় না হোক না কেন যে কোনো সময় হোক কোনো সত্য ইমাম ন্যাাপায়ণ ইমাম বা বাদশাহ বা শাসক এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা এটি হচ্ছে মূলত সে যে বিরুদ্ধাচরণ করা থাকে সে হচ্ছে খারেজি আর তার বিরুদ্ধে মানে বিদ্রোহ ঘোষণা করা অস্ত্র ধারণ করা এটি হচ্ছে খুরুজ এটাকে বলা হয় খুরুজ এই সংজ্ঞাকে দিয়েছেন বললাম তার মধ্যে দিয়েছে। ইবনে হাজ আলফল এর মধ্যে এইভাবে সংজ্ঞা দিয়েছেন আবু মাহমুদ আদারুসি রহমতুল্লাহ আলী তার কিতাব ইবনেহাজ তার আলফসালের মধ্যে এইভাবে সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন খারজি হচ্ছে ব্যক্তি যারা যারা দৃষ্টিভঙ্গিতে এক মত পোষণ করে বিচার ফয়সালা হয়েছিল এ বিষয়ে স্বীকার করে তাকফির আসহাবিল কবিরা গুনাকারীকে কাফের মনে করে এবং पापाचारी शासक बरुदे अस्त्र धारण कराके जाज मन जरा मने कबिरा गुणाकारी जहां नाम शुरस्थायी और एक मन उड़ाई छाड़ा इमामतर दायित्व अन्द्र ऊपर आसते परे यृष्टिभंगी जरा पोषण करता तेज्ञा दिए क्या आबू महम्मद इमुसू रहा अलफसर मध्य এখানে তিনি খারেজিদের পরিচয় দিয়েছেন যারা খারজি দৃষ্টিভঙ্গি পোষণ করা থাকে মৌলিক কিছু দৃষ্টিভঙ্গিকে উল্লেখ করে দিয়ে বলেছেন এই দৃষ্টিভঙ্গির সাথে যারা এক পোষণ করবে বা ঐক্যমত্যে পৌঁছবে তারাই মূলত খারজি তারাই খারেজি সম্প্রদায় শেখ গালেব এই বিষয়গুলোকে বিস্তারিত বিশ্লেষণ করে তার কিতাবের মধ্যে তার একটি কিতাব রয়েছে ফেরাক মহাসারা এই বইয়ের মধ্যে তিনি এ বিষয়ে এইভাবে আলোচনা করেছেন যে যারা মুসলিম শাসক যার উপর সমস্ত মুসলমানদের ঐক্যমত বা এত্তেফাক ঐক্যমত হয়েছে এই মুসলিম শাসকের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধারণ করে বা বিদ্রোহ ঘোষণা করে তারাই হচ্ছে সত্যিকার খারেজি আর সেটি শুধু সাহাবিদের যুগের জন্য বাধ্যতামূলক নয় অন্য যে কোনো যুগেও এই খারেজিদের এই হতে পারে মূলত খারিজিদের এই আকিদার শুরু হয়েছে খুরুজ থেকে খুরুজ হচ্ছে মুসলিম শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এবং তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য বিদ্রোহ ঘোষণা করার জন্য বের হওয়া এটাকে বলা হয় খুরুজ খুরুজ শব্দটা সাবধিক করতে হচ্ছে বের হওয়া কিন্তু খুরুজ বলতে এখানে বোঝানো হয়েছে বের হওয়া এমনি নয় বরং তাদের বিরুদ্ধে এমন বিদ্রোহ ঘোষণা করা এটি হচ্ছে খুরুজ। আর এই বিদ্রোহ ঘোষণা যারা করে থাকে তারাই হচ্ছে খারেজি তারা হচ্ছে কি খারেজি কিন্তু পরবর্তীতে তাদের সাথে আরো কিছু মৌলিক আকৃদাগত বিভ্রান্তি যোগ হয়েছে ফলে খারেজিদের আকিদা আরো কি হয়েছে বিভ্রান্তিতে পরিপূর্ণ হয়েছে কিন্তু তাদের আসল হচ্ছে সেটা হলো কোন মুসলিম শাসকের বিরুদ্ধেই মানে বিদ্রোহ ঘোষণা করা অস্ত্র করা এটি হচ্ছে মূলত তাদের মৌলিক আকিদা আমরা সামনে তাদের যখন আকিদা আলতা আলোচনা করব। তাদের আকিদাগত যে মূলনীতিগুলো রয়েছে সেগুলো আলোচনা করব তখন স্পষ্ট হবে তারা আসলে কি আকিদা পোষণ করে থাকে কিন্তু তাদের এই খুরুজের মধ্যে একটি জিনিস সুপ্ত আছে একটি জিনিস উজ্জ্ব আছে গোপন আছে সেই গোপন বিষয়টি হচ্ছে তারা যখন কোন মুসলিম শাসকের বিরুদ্ধে ন্যায় পালায়ন শাসক হোক অথবা অন্যায়কারী জালেম শাসক হোক তার বিরুদ্ধে খুরুজ করে থাকে মানে বিদ্রোহ ঘোষণা করে থাকে বা অস্ত্র ধারণ করে থাকে তখন এই অস্ত্র ধারণের মধ্যে তাদের তার বিরুদ্ধে যুদ্ধ করা যায় এজন্য তাদের আকিদার মৌলিক খুরুজের মধ্যে একটা জিনিস গোপন আছে সেটা হলো মানে তাদেরকে শাসকদেরকে কাফের মনে করা কোনো না কোনো বিষয়ে তাদের উপর কুফুরি ফতুয়া দিয়েই তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে থাকে মানে বিদ্রোহ এমনি ঘোষণা করে না এমনি আমি কারোর বিদ্রোহ ঘোষণা করবো বিদ্রোহ ঘোষণা করবে সুতরাং একটি আকিদা সুপ্ত আছে গোপন আছে যেটা তারা আসলে প্রকাশ্যে বলে না এজন্য কেউ কেউ তাদেরকে মানে খারিজি সম্প্রদায়কে জামাতির অথবা আত্মা বলেছে এটা হচ্ছে মানুষদেরকে কাফির সাব্যস্ত করার জামাত বা কাফির ফতুয়া দেওয়ার জামাত যারা মানুষদেরকে কোনো না কোন মৌলিক বিষয় নিয়ে বা কোনো না কোন বিষয় নিয়ে কুফুর ফতুয়া দিয়েই তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে থাকে সামনে আলোচনার মধ্যে আসবে তারা যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এরা সবাইদের সবাইকে কিন্তু তারা এভাবে সেভাবে কুফুরি ফতুয়া দিয়েছে কুফুরি ছাড়া তারা এই কাজ করে নেই বলেছে এরা কাফির হয়ে গেছে। আসুন এদের নাম সম্পর্কে আমরা কয়েকটা কথা আলোচনা করি এদের নাম নিয়ে এরা প্রথম দল এরা নিজেদেরকে এদের নামকরণ করা হয়েছে খাওয়া আরেজ খারেজি অথবা খারেজ এর জমা খারেজ শব্দ শাব্দি করতে হচ্ছে যে বাহির হয়ে গেছে সেখান থেকে খাওয়ারেজ মানে যারা বাহির হয়ে গেছে। এটা সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে বেশি প্রচলিত এবং বহুল আলোচিত নাম তাদের অধিকাংশ যারা এই বিষয়ের উপর লিখেছেন বিভিন্ন দল উপদল সম্পর্কে বই লিখেছেন ফেরাকের উপর লিখেছেন অধিকাংশ ওরা মাইক্রাম তাদের নাম খারজি হিসেবে উল্লেখ করেছেন এই নামটা খারেজি তাদের নাম দেয়া হয়েছে এটাকে যখন তারা তাদের নাম হিসেবে গ্রহণ হয়ে গেছে তখন তাদের এক দল এটাকে গ্রহণ করেছে লুপে নিয়েছে মনে করছে এটা প্রশংসনীয় অর্থ হচ্ছে মাওলা শব্দটা মানে মানে দুইটি অর্থ দিয়ে থাকে মাওলা হচ্ছে আমাদের গোলাম মাওলানা হচ্ছে আমাদের গোলাম আজাদ করা গোলাম মানে তাদের পদচিহ্ন পদলেহন করেছে বলে তাদেরকে এই লখ দেয়া হয়েছে নিজেদের গোলাপ হিসেবে কি করা হয়েছে লকপ দিয়েছে কিন্তু তারা মনে করছে মাওলা দ্বারা আমাদের মানে আমাদেরকে বড় ধরনের লক্ষ্যপের সম্মানিত করেছে মর্যাদা দিয়েছে বুঝে আসছে কিনা এই জন্য এখন নিজেদের নামের পরিচয় আগে নিজেই মাওলা না দেয় কিন্তু মানে আহমক সে ব্যক্তি যে নিজের প্রশংসা নিজে করে আর যে নিজেকে নিজে সার বলে আমার বন্ধুর সাথে দেখা হলো আমি তাকে বললাম যে মুখের সাথে দেখা করেছে হ্যাঁ করছি তো কিন্তু তিনি তো নিজেকে নিজে স্যার বলেন তার জন্য যায় ঠিক একই যখন খারেজিদেরকে খাওয়ার নাম দেয়া হয়েছে তখন তারা এর প্রশংসনীয় দিক বের করেছে প্রশংসনীয় দিক কি করেছে বের করেছে فلوضيح الله سبحانه وتعالى سورة على إبناني في قرانة كاريمه مدى بولسن ومن يحاجر في سبيل الله ويجد في العرض مراغماً كثيراً وسعى ومن يخرج من بيته مهاجن إلى الله ورسوله ثم يدرقه الموت فقد وقع عجره على الله ويأيات المدى ومن يخرج جبهر بي الله رستع من بيته ترقور تكي مهاجن الله ورسوله الله بغتر رسوله دكي جود قرار جنن ثم يدرقه الموت فقد وقع عجره على الله আল্লাহ রাবুল আলমিনীর উপর ওয়াজিব হয়ে গেছে তার প্রতিদান প্রত্যেক দলেই যখন বিভ্রান্ত হয়ে পথ্রষ্ট হয় একেবারে হেদায়ত থেকে অনেক দূরে সরা যায় তখন কোরআন কারিমের একটা একটা আয়াত বের করার চেষ্টা করে যে আয়াত দিয়ে নিজের কি করতে পারে নিজের সপক্ষে যে আয়াত দিয়ে মানে আমি টিকে আছি এটা বুঝায় যে আমি এখনো হেদায়তের উপর আছি সর্বশেষ যে আয়াতটুকু হেদায়তের জন্য বেশ করেছে সে আয়াতটুকু হচ্ছে এটা যে বলছে যে আয়াত নাজির হয়েছে এক সো আমি সম্পর্কে এমন যুদ্ধি আল্লাহ তালামী সম্পর্কে নাজির হয়েছে যিনি আল্লাহ রাবুল আলামী যখন তিরস্কার করলেন যারা হিজরত করতে পারেনি মক্কা থেকে তখন তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় বয়োবৃদ্ধ লোক আল্লা সুবান তারা যেভাবে তিরস্কার করেছে আমি আশঙ্কা করতেছি আমি যে ইসলাম গ্রহণ করেছি আমি ইসলাম অবস্থায় আমার মৃত্যু হয় কিনা তখন তার সন্তানরা তাকে কি করলেন উটের উপর বেঁধে দিলেন তখন যে আল্লাহরুল আলমিনীর উপর ওয়াজিব হয়ে গেছে তার প্রতিদান দেয়া হিজত করে নাই কিন্তু হিজ্জতের সব পেয়ে গেছে যেহেতু হিজতের কাজটুকু তিনি করে দিয়েছেন হিজত কাজটুকু সম্পন্ন করেছেন কিন্তু এটাকে নিজেদের পক্ষে দলিল নিয়ে তারা নিজেদের প্রশংসার জন্য কতগুলো স্তুতি তৈরি করেছে যে আমরা খাবারের ঠিকই আছি আমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছি আমরা কি করেছি আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছি অবশ্য আল্লাহ রাস্তায় বেরিয়ে যাওয়ার এই বিষয়টি এখন আরো ব্যাপক হয়েছে সামনে আলোচনার মধ্যে আমরা আলোচনা করি বের হয়ে যাওয়াটা এখন আর বের হয়ে যাওয়ার মধ্যে নেই এখন অন্যরকম হয়েছে আরো অনেক কথা মধ্যে জুটেছে কিন্তু খারেজিদের বিপক্ষে যারা আছে। তারা এই নাম দিয়েছে এবং সত্য ধারা যে সহি দ্বারা রয়েছে ইসলামের যে সহি প্রবাহ আছে এই প্রবাহ থেকে বেরিয়ে গেছে প্রবাহ থেকে অন্যদিকে সরে গিয়েছে এই কথাগুলো তাদেরকে মানে সরাসরি বোঝানোর জন্য মূলত তাদেরকে খারেজি নামকরণ করেছে তাদেরকে খারেজি নামকরণ করার মধ্যে যারা খারেজিদের বিপক্ষে তারা নামকরণ করার উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছেন যে তোমাদেরকে এই জন্য খারেজি করা হয়েছে যেহেতু তোমরা যারা ইমাম ছিলেন খোলাফায় রাশে তার উপর তোমরা কি করেছ বিদ্রোহ করেছ তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছ তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছ যারা তোমরা ইসলাম থেকে বেরিয়ে যাবে এই জন্য তোমরা খারজি তোমরা খারজি এই জন্য যে তোমরা আলী ইবনে আবি তালেব চতুর্থ খলিফা রসুল্লাহ সাল্লা জামায়াতা আলী ইবনে আবি তালেবের উপর তোমরা বিদ্রোহ করেছো শেষ পর্যন্ত তাকে হত্যা করেছে এই জন্য তোমরা খারেজি সুতরাং তোমাদের এই যে লকপ দিয়েছি লকপ প্রশংসনীয় লকব দিয়ে এবং যেহেতু দিন থেকে বেড়ে গেছ এই জন্য তোমরা কি খারেজি যেহেতু তোমরা ইমামদের জন্য তোমরা খারেজি নামকরণ করা হয়েছে খারেজি এই অর্থে যাই হোক যেহেতু এই নামকে তারা পছন্দ করেছে মানে এখন তারা এর সব যুক্তি দিতে হবে যেমন কালকে একটা বই পড়লাম আমি তো এই বইয়ের মধ্যে মানে কৌরী মাদ্রাসার একটা সংজ্ঞা দিয়েছে অদ্ভুত এক সংজ্ঞা আমার গোটা জীবনের শুনি নাই মানে একদিন আমি এখানে বসা ছিলাম তখন এক বড় আসলেন আসলে আমাকে বললেন যে আপনি কোথায় আছেন আমি বললেন যে অমুক বললো যে অমুক মাদ্রাসায় আছি আমি কি মাদ্রাসা সেটা খারেজি মাদ্রাসা মানে খারেজি রা বাংলাদেশে এখনো মাদ্রাসা করছে খারেজি সম্প্রদায় তো বাংলাদেশে মাদ্রাসা করছে আমি জানি না করা তখন সে বুঝতে পেরেছে যে আমি যেটা বুঝাতে চেয়েছি মানে এটা তো মানে এটা কমি মাদ্রাসা আমরা কোন কমি এটা কোন জাতীয়তাবাদীর মানে জাতীয়তাবাদী মাদ্রাসা কোন জাতীয়তাবাদের উপর এখানে বাংলাদেশে কোন জাতীয়তাবাদী মাদ্রাসা আবার তৈরি করেছেন আপনারা আমি তো না কোন কৌমি এটা সম্পর্ক নেই এগুলো আর কি ঠিক একই ধরনের একটা ব্যাখ্যা দিয়েছে সেটা মাদ্রাসায় কমি মাদ্রাসার সংখ্যা দিয়েছে কমি মাদ্রাসা হচ্ছে মুসলিম জাতির ইমান আকিদা श्स संरक्षण शिक्षा प्रतिष्ठान नाम हे कौी मद्रासा कल के मान राे पढ़ते एक बर मत कौमी अर्थ होता है मुस्लिम जति बांगाले के आगर देखान मतलब जर कि मानी गवेषणा बर मतलब लिखे गवेषणा मानी पत्रिकार मत पत्रिकारे लिखे दिए मानी विभ्रांति ठीक ता एक क्या कर নিজেদের সপক্ষে এই বক্তব্য গুলো জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু আহ জামাত এবং তাদের বিরোধী যারা আছে তারা একেবারে স্পষ্টভাবে কথা বলে দিয়েছে তোমাদেরকে মূলত যে এই লকব দেয়া হয়েছে খারেজিদের খারেজি বলে এই লকব এই উদ্দেশ্যে দেয়া হয়েছে যেহেতু তোমরা আসলে দিন থেকে খারিজ হয়ে গেছে অন্য কোনো উদ্দেশ্যে এই লকব দেয়া হয় নাই আর এ কারণেই ফিরাকের উপর যতগুলো কিতাব লেখা হয়েছে সবগুলোর মধ্যে তাদের নাম খাবারেজ হিসেবে উল্লেখ করা হয়েছে বরং ফতুল বাড়ির মধ্যে হাফিজ হাজার রহমতুল্লা আলাই একটি রওয়ায়ত বর্ণনা করেছেন তাদের সম্পর্কে যে রওয়ায়তটা মুস্তদে বাজারের মধ্যে এসেছে শাবি থেকে বর্ণনা করেছেন মশরুখ মশরুখ থেকে মশরুখ বর্ণনা করেছেন আয়শারাদিল্লাহ তালাহ কালাত আয়সারাদিল্লাহ তালাহা বলেন ذكر رسول الله صلى الله عليه وسلم الخوارج رسول الله صلى الله عليه وسلم खारीजীদের কথা উল্লেখ করলেন আমাদের فقال তিনি বললেন هم شرار امتی يقتلهم خيار امتی তারা হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আর তাদেরকে হত্যা করবে ইয়াকতুলুহুম খিয়ারু উম্মতি যারা তাদেরকে হত্যা করবে তারা তারা সবচেয়ে হবে উম্মাতের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ সদকে বাড়ির মধ্যে সদ হাসান বলেছেন ফতুল মধ্যে এখানে প্রসঙ্গত একটি কথা আলেম যারা আছেন তাদের জন্য বলে দিচ্ছি যদি ফথুল বাড়ির মধ্যে কোনো বর্ণনা উল্লেখ করে থাকেন উল্লেখ করার পর এই বর্ণনার উপর যদি কোন তাকিব না করেন তাকিব হচ্ছে মানে এর উপর কোন সমালোচনা না করেন তাহলে এটা হাসান তাহলে এটা কি হাসান যেহেতু এটা এলতেজাম করেছেন তিনি মানে তিনি এই বর্ণনার আগেই মানে শুরুতে বলে দিয়েছেন যে আমি যদি কোনো বর্ণনা উল্লেখ করে থাকি এরপর আমি যদি এর উপর কোনো সমালোচনা না করি তাহলে এটা সোনাদের দিক থেকে হাসান এটা সনাদের দিক থেকে হাসা এই জন্য যারা আলেম রয়েছেন তাদেরকে সহজে বোঝার জন্য হাফিজ ইবন হাজার রহমতুল্লাহের তহসিন এবং তাদের এই সম্পর্কে জ্ঞান রাখার জন্য যে তিনি হাদিসকে কিভাবে মূল্যায়ন করেছে এটা জানার জন্য একথা আলেমদের উদ্দেশ্যে বলে দিলাম যেহেতু তিনি প্রথমে শুরুতে এই কথা আলোচনা করে দিয়েছেন এই শর্ত আরোপ করেছেন আচ্ছা এটাকে হাফিজ ইবন হাজার রহমতুল্লাহ এই সনটাকে হাসান নিজেই বলেছেন আচ্ছা তিনি বলেন্টাস হবে মর্যাদা হবে জাহান নামীদের কুকুরের মতো মানে জাহান নামে তাদের অবস্থানটা হবে কুকুর পর্যায় নিকৃষ্ট অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে কারণ মধ্যে পরিচয় নিয়ে যারা সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি করবে এবং বর্তমানে করতেছে আমরা যখন একটি একটি করে আলোচনা করবো তখন আপনাদের কাছে স্পষ্ট হবে কারা এই কাজগুলো করতেছে এবং কিভাবে করতেছে তখন আপনারা বুঝতে পারবেন যে তারা উম্মের কত বিশাল বা ক্ষতি সাধন করে যাচ্ছে এটা হল খারেজিদের খওয়ারেজ হিসেবে যে নামকরণ এই নামকরণের দিকটা আলোচনা করলাম এবং তারা নিজেরাও এই নামকে অস্বীকার করে না যদিও আমি বলেছি তাদের বইপত্র নেই তবে তাদের যে সমস্ত আলোচনা রয়েছি আলোচনার মধ্যে তারা নিজেদেরকে খারজি হিসেবে মানে পরিচয় দিতে তারা কুণ্ঠাবোধ করে না মনে করে যে আমরা খারজি যদিও তারা বিষয় মানে অন্য ব্যাখ্যা দিয়ে থাকে যেটা আমরা আলোচনা করলাম এরপর আসছে তাদের দ্বিতীয় পরিচয় বা তাদের দ্বিতীয় নাম হচ্ছে আল হারউরইয়া আল হ্যারুর এটি একটি স্থানের নাম কোফার নিকটবর্তী একটি স্থান যাকে হারুরা বলা হয়ে থাকে এই স্থানের নাম হচ্ছে হারুউরা এই হারুরারামক স্থানে তারা সবাই যখন আলিজিব নাবি তলে প্রজি আল্লাহন হুক মুহাবিয়ার রাজি আল্লাহর সাথে সিকফিনের যুদ্ধে যখন এ নিয়ে সর্বশেষ মানে একটা তাহকিমের বিচার প্রয়সেলায় চলে গেল তখন এরা সবাই হারুরা নামক স্থানে গিয়ে আলিজিবন আবি তলে প্রজি আল্লাহ বিপক্ষে অবস্থান নিলেন সামনে আমরা আলোচনার মধ্যে বলবো কি অবস্থা হয়েছিল সেখানে সেটা সামনে আলোচনার মধ্যে আসবে এখানে শুধু তাদের পরিচয় কথা বলছি তো বিস্তারিত এখানে আলোচনা করবো না ওই হারুরা নামক স্থানে তারা একত্রিত হবার কারণে তাদেরকে ওই স্থানের দিকে সম্পর্কিত করে তাদেরকে হারুরে হারুরি বলা হয় থাকে অথবা হারুরিয়া বলা হয় হারুরি সম্প্রদায় যেমন নাসরাদেরকে কেউ কেউ বলেছেন যে তাদেরকে নাসড়া এই জন্য বলা হয় থাকে যেহেতু তারা ওই নাস এই জায়গায় দিকে সম্পৃক্ত করে যেখানে তারা মানে তাদের আবির্ভাব হয়েছিল সেই স্থানের দিকে সম্পর্কিত করে তাদেরকে নাস নামকরণের মধ্যে আশারি তার আবুল হাসান আর তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ওয়াল্লাহানি বাগদাদি এবং আশারি দু কথা বলেছেন যে সর্বপ্রথম অবস্থান তাদের ছিল তারা হারুরা নামক স্থানে একসাথ হয়েছিল এই তাদেরকে হারুরি বলা হয় থাকে এবং সাহাবিরাও তাদের নামকরণ এভাবে করেছেন হারুরি করেছেন আব্বাস তালানোর বর্ণার মধ্যেও হারুনি শব্দ এসেছে একটি বর্ণনার মধ্যে আয়সার দিয়াহ তালানও হারুরি কথা হারুরি শব্দটা উল্লেখ করেছেন এপনি আব্বাস দিয়াহ তো বর্ণিত হাদিসের মধ্যে বা আসারের মধ্যে এভাবে এসেছে তিনি বলেন মিনাল নাসারা যে হারুনি সম্প্রদায় ইহুদি এবং খ্রিস্টানদের চেয়ে বেশি তাদের দিনের ব্যাপারে প্রচেষ্টাকারী নয় বরং কাহু ইয়াদুল্লুর তারা যেভাবে বিভ্রান্ত হয়েছে হারুই সম্প্রদায় ঠিক সেভাবে বিভ্রান্ত হবে মানে হারুদিদের যখন কথা আলোচনা চলছিল তখন তাদের এবাদত তাদের কোরআন তেলাওয়াজ তাদের সলাদ ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল কারণ এখানে যারা একসাথ হয়েছে এরা সবাই কোরআনের কারি ছিল সুন্দর সুন্দর কোরআন তেলাবাত আমাদের দেশে কারি সাহেব যে দেখেন না তারা ছিল ভালো ভালো কারি সাহেব কোরআনের কোরআনের তেলাবাতকারী এবং তারা ছিল বেশি বেশি যারা নকল ইবাদত করতে এই সমস্ত লোকেরা এই জন্য এটা অভ্যাস ছিল যে তাদের সম্পর্কে এই কথা এই মন্তব্য করলেন যে তারা ইহুদি কৃষ্ণাবদের চেয়ে বেশি ইবাদতকারী বা বেশি ইস্তেহাদকারী রয়েছে ইহুদিরা যেভাবে বিভ্রান্ত হয়েছে তারাও ঠিক সেভাবে বিভ্রান্ত তৃতীয় তাদের নাম হচ্ছে আশরা এই নামটা আসলে জামাত তাদেরকে দেয়নি এটা আমার মনে হচ্ছে তারা নিজেদের নাম নিজেরাই দিয়েছে পরবর্তীতে এই নাম বেশি প্রসিদ্ধি লাভ করেছে আবুল হাসান আসারি তার কিতাবের মধ্যে মাকালাতের মধ্যে এটি উল্লেখ করেছেন আর সোরা সোরা হয়েছে মানে যে যারা মানে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে আর যারা নিজেদেরকে বিক্রি করেছে বিক্রিকারী নিজেদেরকে দলিল হিসেবে পেশ করে বলতেছে আমরা জান্নাতের বিনিময়ে আল্লাহ তালার কাছে নিজেদের যান এবং মাল সব বিক্রি করে দিয়েছে এবং নিজেদের নাম রেখেছি আমরা কি সুতরাং জান্নাতের বিনিময় আমরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছি এটা হলো তাদের তাদের নাম তবে তাদের এই নাম আমি বলেছি এই নাম তাদের মানে বিভিন্ন বইয়ের মধ্যে এসেছে কিন্তু আমার মনে হচ্ছে যেন আহ সুন্দর জামাত অথবা এ ধরনের কেউ তাদের নাম সরা হিসেবে দেয়নি দেখেছি যে গালে বাবাজি তার বইয়ের মধ্যে বারবার উল্লেখ করেছে এবং গালেবাবাজি আমার মানে সরাসরি স্থান এই বিষয়ের যিনি সবচেয়ে এই যুগে সবচেয়ে বড় মানে গবেষক যিনি গালেব এবং আলিয়াল আওয়াজি তিনি আমার সরাসি উস্তান মানে তার কাছে আমি এই বিষয়েই বলেছি তিনি এই যুগে সবচেয়ে শ্রেষ্ঠ এই বিষয়ের গবেষক মানে ফেরকা বিভিন্ন দল উপদলের গবেষক তিনি যা রেফারেন্সে সমস্ত বইপত্র লেখা হয়ে থাকে তিনি আমার সরাসরি উস্তান তিনি বারবার একথা মানে তাদের সম্পর্কে বলেছেন যে কথাটুকু আমি বললাম যে এই নাম আহলুসুল জামাত তাদেরকে দেয়নি সম্ভবত তাদের পক্ষ থেকে কেউ নাম দিয়ে বসার করেছে তার নাম হচ্ছে আলমার একা এই নামে তারা অসন্তোষ অসন্তুষ্ট তাদের নাম হচ্ছে মা রেখা যেটা আদিশের মধ্যে এসেছে বলেছেন মুরুক শব্দ অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া খুরুজ শব্দ অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া আর মুরুখ শব্দের মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হল যে একেবারে সম্পূর্ণ বের হয়ে গেছে আর বের হয়ে ফেরার সুযোগ নেই এটাকে বলা হয় মুরুখ ভাষায় আর খুঁড়ু হচ্ছে আপনি ঘর থেকে বের হলেন আবার সাবজিকর বসা আর শব্দ সাবজি করতে হচ্ছে কি বসা কিন্তু দুই এর মধ্যে পার্থক্য আছে কিনা পার্থক্য হচ্ছে জুলুস হচ্ছে যিনি দাঁড়িয়ে আছেন দাঁড়া থেকে তিনি বসতেন এটা হচ্ছে জুলুস বুঝে আসছে আর করৌধ হচ্ছে যিনি শোয়া আছেন শোয়া থেকে উঠি বসলেন এটা হচ্ছে করৌধ দেখেছেন তাহলে এখন যিনি ব্যবহার করতে জানবেন না তিনি তো কিন্তু সব একসাথ করে ফেলবেন সবগুলি কি করে ফেলবেন ফলত ফলাত শুধু বসার জন্য চোদ্দটি হাদিস এবং কোরআনের মধ্যে চোদ্দটি বিষয় আলোচনা হয়েছে চোদ্দটি বক্তব্য রয়েছে শব্দ সুতরাং ভাষার বিশালত্ব রয়েছে তো এজন্য জন্য হচ্ছে যে সম্পূর্ণরূপে কোনো কাজ কোনো জিনিস থেকে বেরিয়ে গেছে আর ফিরে আসার মতো নয় সেটা ফিরে আসার কোনো সুযোগ নেই এটা হচ্ছে মুরখ যেখানে আর ঢুকে আর এটা তাদের নামকরণ এই জন্য করা হয়েছে যেহেতু তারা আলিজি তলে ব্রাজিল তালনুর সেনাবাহিনী থেকে সেনাবাহিনী থেকে তারা বেরিয়ে গেছে সম্পূর্ণরূপে বেরিয়ে গিয়ে তারা একটা ভিন্ন অবস্থান নিয়েছে এই জন্য শাহের তাদের সম্পর্কে তার মলাল ওয়ানি হলিবু দিবাউ উল্লেখ করেছেন ওয়াহুমুল মারিকাতুল্লাযিনা ইজতমাউ বিল নাহরাওয়ান খারিজা হচ্ছে ওই মারকা ওই গোষ্ঠী যারা আল্লাযিনা ইজতমাউ বিল নাহরাওয়ান নাহরাওয়ান নামক স্থানে আলী ইবনে আবি তালিবের বিরুদ্ধে যারা কি করেছে আবার সংঘবদ্ধ হয়েছে তার বিরুদ্ধে বের হয়ে গিয়ে আবার তাদের পাঁচ নম্বর নাম হচ্ছে আলমোহাক্ষেমা আলমারেকারে পাঁচ নম্বর হচ্ছে আল আলমোহাক্ষেমা মোহাক্ষিমা শব্দটি তাহকিম থেকে এসেছে তাহকিম হল বিচার ফয়সলা করা বিচারক নিয়োগ করা কোনো কাজে কাউকে বিচারের দায়িত্ব দেয়া এটা আমাদের সহজ ভাষায় বলতে গেলে সালিশ নিয়োগ করা সালিশ নিয়োগ করা এটা বুঝাতে পারে আর তাহকিম হচ্ছে যেহেতু এই সম্প্রদায়ের লোকেরা মানে আলি এবন আবি তালেব রদি আল্লাহ তালু যে তাহকিমকে মেনে নিয়েছেন বিচার ফসলাকে সালিসিকে মেনে নিয়েছেন মু আবুয়ার আদি আল্লাহ তালহু এবং তার মাঝে সিফিনের যুদ্ধে যে দ্বন্দ্ব হল এই দ্বন্দ্বকে অবসান করার জন্য আমির উলিন আলি এবনে আবিতালেব রদি আল্লাহ তালু তাহকিমকে মেনে নিয়েছে আর তাকিমকে মেনে নেওয়ার জন্য আমরা একজন একজন করে নাম উচ্চারণ করে এখানে আলোচনা করবো যারা আলিম আবি তলেব্রেদি আল্লাহ তালানহুকে বাধ্য করেছে তারাই হচ্ছে এরা মানে আলিব আবি তালেবকে বলেছে তুমি যদি তাকিম মেনে নাও তাহলে আমরা হত্যা করবো তোমাকে যেমন হত্যা করা হয়েছে উসমানের ডবান পরে যখন আলিব আবি তলে ব্রেদি তাকিম মেনে নিলেন মানে মেনে নিলেন বিচারক নিয়োগ করাকে মেনে নিলেন সালিশে গেলেন ফিরে আসার পরে আলিমি তালে বলতেছে আল্লাহ বলছে হুকুম হচ্ছে একমাত্র করবে আল্লাহ করবে। সুতরাং আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে তুমি মানুষকে কেউ করেছ মানুষকে সালিশ আল্লাহ নির্দেশের জন্য সালিশ হিসেবে নিয়োগ করেছ তাই আমরা তোমার সাথে নেই তারা আলিম আবি তালেবের সাথে দিমত পোষণ করল এই যে দিমত পোষণ করার কারণেই তাদেরকে বলা হয়েছে আল মহাক্কিমা মানে যারা তাহকিমকে কি করেছে অস্বীকার করেছে মহাক্কিমা বলে যারা তাকিমকে অস্বীকারী মানে বিচার পয়সা রাখে সালিসিকে যারা অস্বীকারী এদেরকে মহাক্কিমা বলা হয় থাকে এই যেই নামেই তাদের পরিচয় দেওয়া হোক না কেন শুধু নামের মাধ্যমে আসলে কোন বস্তুর পর্যন্ত পরিচয় কি হয় না যথার্থ হয় না নামের মাধ্যমে বস্তুর সত্যিকার বৈশিষ্ট্য উপলব্ধি করা যায় না যেমন আমরা যদি মনে করি এখানে একটা নতুন মিষ্টির কথা বলি যেটা আপনার খান নাই কোনো সময় এবং এর সাফ যত বৈশিষ্ট্য আছে সবগুলো যদি আমি ওখানে বর্ণনা করি তাহলে কি মুখের মধ্যে মিষ্টি লাগবে কিনা এবং এই মিষ্টির বাড়ি সত্যিকার মর্মকে আপনার বুঝতে পারবেন কিনা পারবেন না যেহেতু এটি শুধু বর্ণনা বর্ণনার মাধ্যমে যথেষ্ট নয় মূলত কাজের মাধ্যমে তাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কাজের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করতে হবে এজন্য আমাদেরকে আসতে হবে তাদের একেবারে শুরু থেকে গোড়া থেকে তাদের অস্তিত্ব অস্তিত্ব থেকে শুরু হয়েছে। কোন স্থান থেকে তারা তাদের উৎপত্তি কোনখান থেকে তারা বেরিয়ে এসেছে তাদের উৎকর্ষ সাধিত হয়েছে সেদিকে আমাদেরকে দিতে তাদের উৎপত্তি কিভাবে হয়েছে এ বিষয় নিয়ে আহমে আলেদের মধ্যে তিনটি বক্তব্য পাওয়া যায় তিনটি বক্তব্য পাওয়া যায় প্রথম যে বক্তবটি এসেছে এই বক্তব্যটি বেশিরভাগ ওলামায় কেরাম দিয়েছেন এবং আহ জামাতের বেশিরভাগ আলেমদের বক্তব্য হচ্ছে এটি সেটা হলো সর্বপ্রথম খারেজিদের আবির্ভাব হয়েছে শুরু হয়েছে আব্দুল্লাহ নজুলসার আত্মা বিমি এই ব্যক্তির মাধ্যমে এ ব্যক্তির মানে কর্মকাণ্ড থেকে শুরু হয়েছে অর্থাৎ খারেজিদের এই থিম বা ধারা মূলত তার মানে মাথার ফসল যদি সত্যিকার অর্থে মানে খারেজিদের মানে পরিপূর্ণ কাজের সাথে তার এই চিন্তাধারা থেকে দীর্ঘায়িত হয়েছে আর এই ব্যক্তিটি হচ্ছে আব্দুল্লাহ রসুল্লাহ সাল্লা উল্লি ইসলামকে তহমত দিয়েছে রসুল্লাহ সাল্লা ইসলামের বন্টনকে যথাযথ নয় ইনসাফ ভিত্তিক নয় এ ধরনের বক্তব্য দেয়া ধৃষ্টতা দেখিয়েছে হুনায়নের যুদ্ধে যখন রাসুল্লাহ সাল্লাহাম গণিমত এবং ফাই বিতরণ করতেছিলেন সাহাবিদের মধ্যে তখন এই জির খোয়াইসারা রাসুল্লাহামের কাছে আসলেন এসে বললেন্লাহ রাসুল তুমি ইনসাফ করো কঠিন কথা বললেন বললেন তোমার দম তুমি কি বলছো যদি আমি ইনসাফ না করি তাহলে প্রেরণ করেছেন তিনি যদি ইনসাফ না করেন কে ইনসাফ করবে এটা বলুন এই এই কথা বলার পরে খতাব রদি আল্লাহ উত দাঁড়িয়ে গেলেন আবু সৈদ খুদ্রি আদি আদুল মধ্যে মধ্যে এসেছে বললেন দা নিয়ে আজি বুনু কাহুয়ার্লাহ ইয়াল্লাহ রাসুল সাল্লাহ আপনি আমাকে সুযোগ দিন এই মুনাফেকের গরদান উড়িয়ে দিই এই মুনাফেকের উড়িয়ে দিই তাকে হত্যা করি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওমরুল খতাব রাজি অল্লাহকে লক্ষ্য করে বললেন দাহু তাকে ইসলাম বলেন তার কিছু অনুসারী হবে ইসুয়া মে তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তি মানে তার অনুসারীদের একজনের নামাজ এবং সিয়াম সলাাত এবং সিয়াম দেখে নিজেকে তুচ্ছ জ্ঞান করবে মনে হয় আমি তো কিচ্ছু না তাদের তুলনায় তারা সারা রাত নফল ইবাদত করছে তারা দিন দিনের পর দিন আল্লাহরুল্লাহ নফল রোজা রাখছে নকল সিয়াম পালন করছে কিন্তু ইয়াম রুকুন আমিনা দিন দিন থেকে তারা বেরিয়ে যাবে কামা ইয়াম রুকু রামিয়া জামিন থেকে তীর কি হয় যায় ছড়ে দেওয়ার পরে যেভাবে বেরিয়ে যায় ঠিক সেভাবে তারা বেরিয়ে যাবেন্লাহ সাল্লাহ সাল্লাম এ হাদিশের মাধ্যমে এটি স্পষ্ট করেছেন যে মূলত এই যে চিন্তাধারা মানে যে চিন্তাধারা সর্বপ্রথম এই ব্যক্তি করেছে এই তার কাছ থেকে এসেছে এবং সর্বপ্রথম খারেজিদের আবির্ভাব তার এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন রেবায়ত সহ মুসলিমের বিভিন্ন রেবায়তের মাধ্যমে এসেছে সহি মুসলিমের আরেকটি রেবায়তের মধ্যে আবু সদ খুদিরাজি তালানু বলেন্লাহ সাল্লাহ ইসলাম এই বিষয় সম্পর্কে আলোচনা করলেন তারপর রসুল্লাহ সাল্লাহলুসাল্লাম সাহাবিদের মধ্যে ফাই গুনিমতের মাল বন্টন করলেন বন্টন করার পরে এই জুল খোয়াইসিরা থামিমি রসুল্লাহ সাল্লাহ এই ধরনের কথা বললেন রসুল্লাহ সাল্লাহ উলিয়ু এই ধরনের কথা শোনার পর যখন সে চলে গেল মানে হাদিসের মধ্যে এসেছে সম্প্রদায়ের মানে সাহাবিদের মধ্যে কেউ অনুমতি চেয়েছেন হত্যা করার জন্য কিন্তু হত্যা করা হল না যখন সে প্রত্যাবর্তন করলো চলে গেল্লা বললেন কি বললেন এই ব্যক্তির ওরস থেকে এমন এক সম্প্রদায় আসতেছে যারা কোরআন তেলাবাদ করবে কোরআন করবে কোন প্রভাবস্তার করবে না কোরআন যাবে না তারা ইসলামের অনুসারী মুসলমানদের সাথে যুদ্ধ করে তাদের অবস্থান হবে মুসলমানদের বিরুদ্ধে যারা আছে প্রতিমা পূজার তাদেরকে ছেড়ে দিবে তাদের সাথে যুদ্ধ করবে না বুঝা গেছে যে মানে মূর্তি পূজার সাথে ইসলাম ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে কামা মিনার মাহ যেমনি ভাবে তীর নুন থেকে বেরিয়ে যায় এরপর আস ইসলাম বলেন আমরা এটাও বুঝতে পারলাম যে মানে এর শুরু কিন্তু রসুল্লাহ ইঙ্গিত দিয়ে গেছেন খারিজিদের শুরু আবদুল্লাহ থেকেই শুরু হয়েছে কিন্তু এই শুরুটা তেমন প্রভাব বিস্তার করেনি কারণ সাহাবিদের মধ্যে রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের জীবন এর আর কোন প্রভাব পাওয়া যায়নি আর এটা সম্ভবও ছিল না যে রাসুল্লাহ সাল্লা আছেন এই সময় তার মতো লোকে কিছু করবে কারণ তখনই তো তাকে কি করা হচ্ছিল অমরুল খতাব দাঁড়িয়ে তাকে তার গরদান উড়িয়ে দেওয়ার জন্য দানি গিয়েছিলেন সুতরাং এটা চিন্তাই করার চিন্তা করার কোনো অবকাশ ছিল না যে রাসুল উল্লাহ সাল্লা উল্লাসলামের সময় তার উপস্থিতিতে এই ধরনের একটা ঘটনা ঘটে যাবে এটা হল প্রথম কৌল প্রথম অভিমত এটি কি মাত্র অনেক আলেন্ড উল্লেখ করেছেন এবং এই হাদি দিয়ে দলিল দিয়েছেন যে খারেজিদের শুরু এখান থেকে হচ্ছে দ্বিতীয় অভিমতটি হচ্ছে যে সরহা রয়েছে এই সরহের লেখক তিনি এটাকে গ্রহণ করেছেন এটাকে কর্তুবীও গ্রহণ করেছেন এই অভিমতটাকে সেটা হচ্ছে খারজিদের শুরু হয়েছে তাদের উৎকর্ষ শুরু মানে উৎপত্তি হয়েছে উসমান الله আফফান রাদিয়াল্লাহু তাআলাহু উত্তমতম। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাহু যেই ফিতনাতে দাগি হত্যা করা হয়েছিল। এটাকে ফিতনাতুল উলা বলা হয় থাকে। আমরা এই বিষয় যখন আলোচনা শুরু করেছি খেয়াল পড়ে কিনা প্রথম তাহলে আমরা বলবো খারেজিদের উৎপত্তি খালিফা আফান মাধ্যমে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে বিদ্রোহ ঘোষণা করে এ ধরনের একজন যখন ওসমান আদি আল্লাহ তালু তার সবচেয়ে প্রিয় বাগানটি আজমিনের রাস্তায় কি করে দিলেন ওয়াক করে দিলেন বিতরণ করে দিলেন খরচ করে দিলেন বন্টন করে দিলেন তখন আসলে উল্লাহ সাল্লা ইসলাম বলেছেন আজকের এই দিনের পরে ওসমান যদি যে কোনো আমল করে আল্লাহ রব্বুল এর কাছে তার দর্তব্য হবে না তার কোনো অসুবিধা নেই যে কোনো আমল করতে পারবে এমন ব্যক্তিকে তারা হত্যা করেছে তার হত্যার এই কাহিনী আসলে ইতিহাসে লৌহাসক এবং নিঃসন্দেহ ইসলামের ইতিহাসে এটা ঝন্যতম অপরাধের বিষয় ছিল আয়সার জেলা যখন শুনেছেন তিনি মক্কা থেকে বর্তাবর্তিত হচ্ছিলেন মদিনার উদ্দেশ্য প্রতিমধ্যে যখন তিনি শুনলেন তখন এমন ব্যক্তিকে তারা হত্যা করেছে তারা বড় ধরনের অন্যায় করেছে আর এর মাধ্যমে মূলত ফেতনা শুরু হয়েছে নিঃসন্দেহে সত্য কথা আবার খারজিতে অস্তিত্ব শুরু হয়েছে এতেও কোনো সন্দেহ নেই এবার আবিরাজ হানাফি কিতাবের মধ্যে কথা উল্লেখ করেছেন যে এটা হল খারিজিদের শুরু উৎপত্তি তৃতীয় কৌল এটা একদল লোক আলোচনা করেছেন তাদের কিতাবের দাবির তারা উল্লেখ করেছেন যে খারিজিদের উৎপত্তি হয়েছে মূলত আলি এমনাবি তলে বিরোধী আল্লাহ তালাহুর এর উপর এর বিরুদ্ধে সিফিনের যুদ্ধের পরে বিদ্রোহ ঘোষণার মাধ্যমে সিফিনের যুদ্ধে যখন म के मिले निल साली चिंतार दिखे अग्रसर हलन सर कितलार दिखे ना गारे लोक नियोग करली आबिर अदीला तम पक्ष लोक नियोग हल एर विचार फैसला कर सालिस कराफतर विषय तक एकदल लोक তার বিরুদ্ধে চলে যায় এবং বিদ্রোহ ঘোষণা করে সেই বিদ্রোহ থেকেই মূলত সত্যিকার খারেজিদের উৎপত্তি হয়েছে আবু হাসান আসারি তার মাকারাতের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন এবং এটাকেই বলেছেন যে এই মূলত তাদেরকে সত্যিকার খারেজি বলা হয় তাকে যেহেতু তারা আলিজম আবি তালবের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আলিম আব তালাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সেখান থেকেই মূলত আলিম আবি তালেবের বিরুদ্ধে যাওয়ার কারণেই খারেজিদের নামকরণ শুরু হয় এবং সেখান থেকে খারেজিদের একটা ভিন্ন গুরিপ গ্রুপ হিসেবে বা ভিন্ন গোষ্ঠী হিসেবে বা ভিন্ন দল বা ফেরকা হিসেবে তাদের নাম মানে প্রচার হতে লাগে এখন আমরা আসবো মূল কথার দিকে মূল কথা কি যেখানে আমরা বলতে পারি যে খারিজিদের উৎপত্তির মূল কথা হচ্ছে রাসুল্লাহম আদিসের মধ্যে তাদের মানে যেই ধারা। चिंताधार मूल जे कथा दिक निर्देशना हत्यारे फेतनारे मूलत तैयार है जो गोष्ठी मुसलिम शासक खुरुज के जायेज ता मने खुरुज के जाइज मन कर কোন অবস্থাতেই উসমান এই চিন্তাধারা এই গ্রুপের একটা দল হয়েছে কিন্তু এই গ্রুপ শক্তিশালী হতে পারে নাই শক্তিশালী তারা হয়েছে হারুরা নামক স্থানে যখন তারা একসাথ হয়ে মানে তারা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয় তাদের একজন আমির কি করতে পেরেছে নিয়োগ করতে পেরেছে তাদের আমির কি করতে পেরেছে নিয়োগ করতে পেরেছে তাদের ওই আমিরের অধীনে তারা সেখানে মানে শক্তিশালী হয়েছে এবং তারা গ্রুপে পরিণত হয়েছে এবং এরই অধীনে তারা আলী বিরুদ্ধে তারা যুদ্ধ পরিচালনা করেছে সেখান থেকে বোঝা গিয়েছে যে মূলত তিনটি বিষয় একটি আরেকটার মানে সাথে মানে সম্পৃক্ততা আছে তিনটি ভিন্ন কৌল নয় ভিন্ন অভিমত তিনটি মতই মূলত একটি আরেকটার সাথে সম্পৃক্ত কারণ উসমানদীল তালুর বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে এবং উসমানদী তালকে যারা ঘরে নিজ ঘরে হত্যা করেছে তারা নিঃসন্দেহে এই হত্যা যজ্ঞটুকু বা এই ধরনের অপরাধ করতে পারত না যদি তারা মনে না করত যে এই ধরনের খলিফার বিরুদ্ধে আস্ত্র ধারণ করা যায় পারত কিনা একজন খলিফা ইমাম আদেল এবং একবারে কাছের মানুষ তারা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাইজ তারা মনে করেছে কখন যখন তারা মনে করেছে যে হ্যাঁ তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা শরীয়তে যাইজ এবং তাকে অন্যায় কারি হিসেবে মনে করেছে কি তাকে মনে করেছে সে শরীয়ত অনুযায়ী ইসলামের মধ্যে নেই এই জন্য তাকে তারা হত্যা করেছে এবং সেই হত্যার কাহিনী আপনার যারা ইতিহাসে পড়েছেন আপনারা জানেন কত নির্মম ভাবে যে উসমান দিয়াল তালুকে হত্যা করা হয়েছে তার ঘরের মধ্যে এবং যারা হত্যা করেছে এরা অনেকেই সাহাবিদের আত্মীয় এবং যারা মানে বিভ্রান্ত হয়েছে কিভাবে বিভ্রান্ত হয়েছে এই ফিকরা দিয়ে এই চিন্তা দিয়ে যে চিন্তা খারেজিদের রয়েছে এই চিন্তা দিয়ে কারণ আজকেও এইভাবে যদি শাসকদেরকে মূল্যায়ন করা হয় খুব সহজে এই শাসকদের বিরুদ্ধে কুফুরের পুতুয়া দিয়ে যুদ্ধ ঘোষণা করে দেওয়া হচ্ছে এবং আজকে যারা খারেজি আছে তারা দেখবেন জায়গায় জায়গায় সন্ত্রাসী ইসলামের নামে তৈরি হয়েছে ইসলামের নামে যে জঙ্গিবাদের কথা বলা হচ্ছে এটা কখন তৈরি হয়েছে এই ফিক্রা থেকেই মূলত এই করেছে। এরা সর্বপ্রথম আবিষ্কার করেছে খারিজি সম্প্রদায় সর্বপ্রথম আবিষ্কার করেছে কারা খারিজি সম্প্রদায় খলিফা শাসক মুসলিম ক্ষমতাধর যারা আছে তাদেরকে কাফের সাব্যস্ত করা আমাকে একজন এটা হয়েছিল আরফাতের ময়দানে মানে গত বছর আগের বছর সময় উত্তর তিনি বলতেছিলেন যে যারা সুদী ব্যাংকের অনুমতি দিয়েছে তাদেরকে আপনি কাফের না বলে কিভাবে আপনি মানে মানে এটাকে মানে জায়গ করতেছেন তারা কাফের নয় কিভাবে আপনি বলতে চান তো সুদীবেন যেহেতু বাংলাদেশে আছে তাহলে বাংলাদেশে যারা সুদীবেন এখানে বাংলাদেশে এরকম কাজ করতেছে আছে কিনা না হ্যাঁ তখন আমি বুঝতে পেরেছি তারা কোন ফেরকা কোন গুষ্ঠি বুঝলেন কারণ আমার তো এই ফেরকা ফেরকাগুলির উপর পড়ালেখা আমি বুঝতে পেরেছি তখন আমি তাকে বললাম যে হ্যাঁ আপনি যে কথা বলেছেন সে কথার সাথে এই কথা এটার কোনো মিল নেই কোন পুকুরি কাজ কেউ করলে সে কাফের নয় আমি শুনলাম পুকুরি কাজ করলে সে কি নয় কাফের নয় কাফের হওয়ার জন্য যে জিনিসগুলো মানে থাকতে হবে সেগুলো আপনি কি জানেন কিনা তখন সে বললো যে তার মাথার মধ্যে একটু অন্যরকম মানে মনে হয় আমি যে কথাটা বলছি এটা নূতন শুনেছে মানে সে মনে বললো যে মনে আমার বক্তব্যটা নূতন শুনেছে আমি বলছি আপনাকে যিনি বুঝিয়েছেন সেটা বিভ্রাট বিভ্রান্তি কথা বুঝিয়েছেন তার মধ্যে বিভ্রাট আছে সমস্যা আছে এই জন্য এই ফেকরা কিন্তু এখন বেশি বিস্তার করতেছে এবং এই ফেকরার একটাই কাজ সেটা হচ্ছে মানুষদেরকে ওই মানে খুরুজের দিকে নিয়ে যাওয়া খুরুজকে এক কথাই বলতে গেলে সেটা হচ্ছে মানে অশ্ন ধারণের দিকে নিয়ে যাওয়া এমন বিদ্রোহ যে বিদ্রোহের মাধ্যমে মুসলিম উম্মার সামান্যতম কোন ফায়দা নেই মুসলমানদের অকল্যাণ ছাড়া কল্যাণ কি করতে পারে না মুসলমানদের মধ্যে আসতে পারে না কারণ হত্যার মাধ্যমে যে অকল্যাণ ইসলামের মধ্যে প্রবেশ করেছে আপনারা বলেন তো এরপরে কি আসলে ইসলামের মধ্যে আর কোনো কল্যাণের পদ তারা ঢুকাতে পেরেছে এই হত্যাকারীরা একের পর এক তারা অকল্যাণ ইসলামের মধ্যে ডেকে এবং ইসলাম ইতিহাসকে কলঙ্কিত করেছে তারাই একই গোষ্ঠী ইসলামের এরপর ওই গোষ্ঠী কি করেছে করেছে ও গোষ্ঠীদেরকে মানে এভাবে হত্যাযোগ্য চালিয়ে গেছে এবং মুসলমানদের মধ্যে বড় ধরনের বিপর্যয় তৈরি করেছে কিন্তু তারা সত্য কি করতে পারেনি নতুন জিনিস দিতে পারেনি হক সেখানে আমদানি করতে পারেনি বরং বাতিল সেখানে সুপ্রতিষ্ঠিত হয়েছে তাদের এই প্রচেষ্টার মাধ্যমে এবার আমরা যাবো একটু এই ঘটনাটা পর্যালোচনা করব। পর্যালোচনা করে মৌরিক কিছু আকিদার কথা আমি আপনাদের সামনে আলোচনা করব সেই কথাগুলো আমাদের যা দরকার এই আকিদার সাথে এই ঘটনার সাথে সম্পৃক্ত খারিজিদের চিন্তাধারার সাথে সম্পৃক্ত আলিগিবন আবি তলে ব্রেদিউল্লাহ তালানুহাতে আফানদীলা তালনকে হত্যা যখন করা হল তখন আলিগ্ন আবি কাছে এই সমস্ত অঞ্চলের সমস্ত লোকেরাইব হাতে বায়াত গ্রহণ করলেন সবাই বায়াত গ্রহণ করলেন এবং তাকে খালিফা হিসেবে মূলত সবাই মেনে নিলেন এবং এই বিষয়টি দিমতের বিষয় ছিল না খেলাফতের বিষয়টি দিমতের বিষয় ছিল না যারাই ছিল সবাই এ ব্যাপারে ঐক্যমতে গিয়েছিল যে খলিফার খেলাফতের দায়িত্বকার আলিব না এই ব্যাপারে দিমত ছিল না তখন সিরিয়ার ওয়ালি হিসেবে দায়িত্ব পালন করতেছিলেন গভর্নর হিসেবে মুফিয়ান্লাহ তালা তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আত্মীয় জানেন তো উম্মে আবিবা রাদিয়াল্লাহু তাআলা ওসমানদীতালহ এর কাছে ঘটনা এভাবে আলোচনা করা হলো যে আলি এমনি আবি তলেব রাজি উল্লাহতালাহুর সাথে ওই সমস্ত লোকেরা আছে যারা ওসমান আদি আল্লাহ হত্যা করেছে তারা আছে কিন্তু ওসমান আদি রত বিচার হচ্ছে আর ওসমান আদি আদাল বংশের যেহেতু মানে আদিল্লাদ তখন তিনি মনে আমি তার অলি তখন তিনি কোরআনে কারীমের আয়াত দলিল দিয়ে ওমান কুতিলা মজলুমান ফাকাত জাআলনা লিওয়ালিয়হি সুলতানা ফালা ইউসরিফ বিলকতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন ওমান কুতিলা মজলুমান ফাকাত জাআলনা লিওয়ালিয়হি সুলতানা দেখো নাই বা বহুত তা এই সুলতানটা কিটাকে দলিল হিসেবে এখানে কিন্তু আল্লাহ তালা নির্দেশ দিয়েছে সুলতানের মধ্যে নির্দেশ আছে সেটা হল ফালা ইউশরিফ ইল কাতিল তোমার ক্ষমতা দিয়েছি তবে হত্যা এর মধ্যে সীমা করতে পারবে না অতিরিক্ত করতে পারবে না কাছে তিনি তলব করলেন যে ওসমান রাজি উল্লাহতালু হত্যাকারীদের বিচার করুন আপনি এবং যারা উসমান রাজি আল্লাহ তালানু হত্যা করেছে তাদেরকে আমার হাতে সুপর্দ করে দিন এই ঘটনা যখন আলী ইবনে আবিতাল কাছে পৌঁছলেন তখন আলি আবিতা কারা ওসমানকে হত্যা করেছে কারণ ওসমান রাজি আলু হত্যা ছিল মানে এমন বিশাল একটা হত্যাযোগ্য যে অনেক লোকের সমন্বয়ে হত্যা হয়েছে সুনির্দিষ্টভাবে কোন ব্যক্তিকে চিহ্নিত করা হয়নি যে হত্যাকারী যেমন অমরুল খতাম রদিকে হত্যা করেছে কে আবুলন মু মানে গোলাম সে হত্যা করেছে হউদি ইহিদ গুলাম আবুল উন হত্যা করেছে সুনির্দিষ্ট হত্যাকারী ছিল বলেই তাকে হত্যা করা হয়েছে এবং তার প্রশ্বাস নেওয়া হয়েছে কিন্তু এখানে সুনির্দিষ্ট হত্যাকারী নেই আর বিষয়টি ছিল ওসমানু হত্যার পরপরই ক্ষমতার বিষয়টি নিয়ে একটা বড় ধরনের বিতর্ক তৈরি হয়ে গিয়েছে এবং সেই বিতর্ক এড়াতে গিয়ে আলি আমি আমি তালেম নদী আল্লাহ তালাহু এখন হত্যাকারীদেরকে সুনির্দিষ্ট করা এবং তাদের বিচার করা এটার অবস্থা এখন আর নেই কারণ তার ক্ষমতার বিষয়টি তো পরিপূর্ণরূপে কি হয়নি দূর হয়নি এমনি এক অবস্থায় আলিম আমি তলিব রদি তালু এই বিষয়টি বলতেছিলেন যে কারা হত্যা করেছে এটা তো আমার জানা এবং এদের হত্যার বিষয়টি নিয়ে আলিম আবিতালেব রাজি আল্লাহ সরাসরি কোনো কিছু করতে পারতেছিলেন না আর যেহেতু সরাসরি কোনো বিষয় করতে পারতেছিলেন না আর মুিয়া রাজি এই বিষয়ে জটিলভাবে চাপ দিচ্ছিলেন তাদেরকে দুজনের পক্ষে বক্তব্য ঠিক আছে কিন্তু বক্তব্যটা চলে গেছে ইশতেহাদের মধ্যে দুজনের পক্ষে বক্তব্য ঠিক আছে যেহেতু আলিম আবি পক্ষে বক্তব্য ঠিক আছে জন্য বলছি আসলে জানেন না হত্যাকারী কারা সুনির্দিষ্টভাবে কোন হত্যাকারী চিহ্নিত করা হয়নি তিনি কাকে সুবর্ধ করে দিলেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই হত্যাকারীদের মধ্যে যদি এখানে একটা বিশাল গ্রুপ রয়েছে এদের মধ্যে থেকে যদি দলকে চিহ্নিত করে দেওয়া হয় তাহলে এমন এক সমস্যা তৈরি হবে যেটা মুসলিম উমার জন্য আরো হয়তো অনেক অবস্থা হতে পারে আর যে যার অশিনী সংকেত হচ্ছে মূলত আরিফ না আমি তালেবকে হত্যা করার অশনী সংকেত এটা আরিফ না আমি তালেবা জেলার খুব স্বচ্ছ ভাবে দেখতেছিলেন তার এই ব্যাপারে মানে দেখার ব্যাপারে কোন ধরনের অস্বচ্ছতা অস্পর্শতা ছিল না আচ্ছা আবার কথা ঠিক তিনি এই বক্তব্য ঠিক দিচ্ছিলেন যে কেন তার হত্যা বিচার হবে না একজন হরিফা আদেল এবং রাসুল্লাহ সাল্লাহুল ইসলামের জামাতা তার হত্যার বিচার হবে না কেন হবে না এই তিনি তার বক্তব্য ঠিক আছে এই প্রেক্ষাপট যখন তৈরি হলো। তখন মহাবিয়া রাজি আল্লাহ তালানহ আলি ইবনাবি তালেবের বায়াতকে অস্বীকার করলেন আমি বায়াত করব না যতক্ষণ পর্যন্ত এর বিচার না হয় ফলে বিষয়টি চলে গেল জটিল অবস্থা তার হাতে আমি বায়াত গ্রহণ করবো না যতক্ষণ পর্যন্ত তিনি এই বিচার না করেন এর পক্ষে সিরিয়া থেকে মহাবিয়ারা জেলা ধরনের একদল এক চিত করতে পারলেন বুঝাতে পারলেন তার সপক্ষে আনতে পালেন, যাদের মূল বক্তব্য হচ্ছে যে হ্যাঁ খেলাফতের বিষয় কিন্তু তারা খালিফা হিসেবে আরিজিবনে আমি তালেবকে অস্বীকার করে নাই তারা তাদের বক্তব্যের মূল কথা হচ্ছে তারা যেটা যে বিষয়ের উপর একমতা হচ্ছে কি হোক ওসমান হত্যার বিচার আগে হোক এদিকে ইরাকের এবং আশেপাশে যত এলাকা আছে সবগুলোই মূলত আলিজাব আবিতলে প্রতি আলো হতে বায়াত গ্রহণ করার কারণে তিনি বিষয়টি দেখলেন যে এই বিষয়ে একটা সুরাহা হওয়া দরকার তখন তিনি মনে করলেন যে সুরাহা হতে হলে যেহেতু ইসলামের খেলাফতের মধ্যে ব্যয়াতের বাহিরে কেউ বিদ্রোহ ঘোষণা করার কোন সুযোগ নেই আর তাই ঘটল ইসলামের ইতিহাস এটা কলঙ্কিত অধ্যায় রচনা হল সিফির নামক স্থানে এটা সিরিয়া যাওয়ার পথে পড়ে থাকে সৌদি আরব থেকে পার হয়ে যাওয়ার পর এই স্থানেই মহাবির আদিউল্লাহ তালানহের সৈন্য বাহিনী নিয়ে আলি এফনে আবিতরে প্রদীয় তাল্লাহ তার সৈন্য বাহিনী নিয়ে তারা মুখোমুখি হলেন মুখোমুখি হওয়ার পর আলিহনে আবিতলে প্রদী আল্লাহ তালানহের বাহিনীতে যারা ছিল তারা যেহেতু খলিফার পক্ষে রয়েছে তাদের মনোবল ছিল শক্তিশালী আর মহাবিয়া আদি আলতন পক্ষে যারা ছিল তারা শুধু একটা বক্তব্য সেটা হচ্ছে ওসমান আদিরতন হত্যার বিচার হয় না কেন যার কারণে তারা একটু দুর্বল ছিল ফলে দুই পক্ষে যুদ্ধের মুখোমুখি হওয়ার পরে দেখা গেল যে মহাবিয়া আদিলতন পক্ষের বাহিনী পরাজয়ের মুখোমুখি নিশ্চিত যুদ্ধে খুব পরাজয় অত্যাসন্ন মহাবিরা জেলা তার একটু তারা চৌতু ছিলেন তিনি বুঝতে পারলেন যে যুদ্ধ তো মানে পরাজয় হয়ে যাচ্ছে আর পরাজয় হলে তো মানে বাধ্য ফেরাফত নিতে হবে এবং সেই বিষয়টুকু জটিল অবস্থা হয়ে যাবে দ্রুত গিয়ে আমরিবল আসটা জেলা তালানোর কাছে গেলেন তিনিও সাহাবি ছিলেন এবং দীর্ঘদিন পর্যন্ত অমরুল খত রাজিলতনের সময় মিশরের দায়িত্ব পালন করেছেন গভর্নর হিসেবে তারপরে মিশরের এই সমস্ত অঞ্চল থেকে পরে সিরিয়াতে তিনি অধীনে মহাবীর মানে গভর্নর দায়িত্ব আমিনুল্লাহ সালিয়াল্লাহ তালাহানুকে এই পরামর্শ দেওয়ার পরে আমনুল্লাহ সালিউলা তালাহানু তাকে বললেন যে হ্যাঁ এর থেকে বাঁচার মাখরাজ সুযোগ আছে সেই সুযোগটা হচ্ছে বললেন যে তোমরা আগামীকাল সকালবেলায় কোরআন শরীফ তরবারি এবং ধনুকের মাথায় দিয়ে তোমরা বলবে যে আমরা তোমাদের সাথে ফয়সলা করতে চাই কোরআন উত্তোলন করবে আমরা তোমাদের সাথে যুদ্ধ চাই না আমার কি চাই পয়সালা করতে চাই তাহলে তো যুদ্ধ আর হবে না কারণ তিনি জানেন যে সাহাবিদের মধ্যে এখন অনেক এখানে আছেন সাহাবিদের সন্তানরা আছে এরা কোরআন শরীফ দেখার পরে মানে এরা কি মানে এদের সাথে যুদ্ধ করবে কিভাবে এদের মধ্যে একজন যুদ্ধ করবে না আমি এই পরামর্শ অনুযায়ী জেলা দালন ঠিকই করলেন সকালবেলা পাঁচশো কোরআন শরীফ মাসুদি তার কিতাবের তার তারিখের মধ্যে লিখেছে তবে মাসুদি যত বর্ণনা আছে সবগুলো বর্ণনায় মিথ্যা বেশিরভাগ বর্ণায় কি মিথ্যা তারা কোরআনের ফেসারা মেনে নিবে এই মনের স্লোগান দিল রক্ত প্রবাহ বন্ধ করতে হবে আল্লাহ তালার ফেসারা মেনে নিবে এবং এই কোরআন উত্তোলন করব এখন তো আলি ইমন আবি তলের দেখলেন আর তিনি দেখতে পেয়েছেন যে যুদ্ধে তার পক্ষেই বিজয় একেবারে নিশ্চিত কাছাকাছি তিনি তাদেরকে বারবার বুঝাতে চেষ্টা করলেন যারা সাথী ছিল আছে তাদেরকে বুঝাতে চেষ্টা করলেন যে এটা কিন্তু আমরা যুদ্ধ অব্যাহত রাখবেন আমাদের যদি মৌখিক ফেসলা হতো তাহলে যুদ্ধের আগেই মৌখিক ফেসলা হয়ে যেত যুদ্ধের আগেই তারা আমাদের মৌখিক ফেসলা মেনে নিত ঠিক না তারা মৌখিক ফেসলা মেনে নেই বলেই তো আমাদের সাথে যুদ্ধ উপনীত হয়েছে বক্তব্যের মধ্যে কি রয়েছে বক্তব্যের মধ্যে মানে তার বক্তব্যের মধ্যে মানে যুক্তি রয়েছে যেহেতু তারা যুদ্ধ মেনে নিয়েছে এর অর্থ হচ্ছে তারা আমাদের সাথে সমাধান করতে চায় না আমাদের সাথে তারা যুদ্ধ যুদ্ধে আসতে চায় এবং আলি এমে আমি তলে প্রতি এত কোনো অবস্থাতেই মানে এই ফয়সালাব মানে দিকে তার মন মানে সায় দিচ্ছিল না এবং তিনি রাজি হচ্ছিলেন না তিনি বারবার এটি বলতেছিলেন যে না আমরা যুদ্ধ করে যাব এবং তার সাথে যারা বিশেষ করে মুসলমানদের মধ্যে যারা খুবই আগ্রহী ছিল খুবই দিনদার ব্যক্তি ছিল যেমন আসতারাল না খাই তারা বলল যে না আমরা যুদ্ধ করব আমরা যুদ্ধে যাব কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আলী রাজি আল্লাহ তালাহুর এখানে একদল লোক পাওয়া গেল যারা কোরআনের কোর্রাহ হিসেবে পরিচিত কারি না কোরআন বেশি বেশি তেলামাত করে নামাজ বেশি বেশি সারাদ বেশি বেশি আদায় করে এই ধরনের একদল লোক কোগরা পাওয়া গেল কারি পাওয়া গেল কারি সাহেব যারা আলি এবনে আবি তালেফ রাজি আল্লাহ তালাহুকে এসে বললেন যে আপনি অবশ্যই এটা মেনে নিন কারণ কালি সাহেবরা কোরআন তেলাওয়াত করে এরপরে সলা তাই করে বেশি বেশি করে নামাজ ইত্যাদি রোজা ইত্যাদি আদায় করে তারা বলতেছে না এই এটাকে মেনে নিন অবশ্যই আপনাকে এটা মেনে নিতাম আপনি যুদ্ধ বন্ধ করুন তাদের উপর চাপ সৃষ্টি করল মেলাল নেহার মধ্যে স্থানে উল্লেখ করেছে আলি আপনি আবি তালেবের উপর তারা চাপ সৃষ্টি করলেন বরং তারা আলিএম আমি তলবের সাথে পরামর্শ না করেই যুদ্ধ বন্ধের ঘোষণায় দিয়ে দিল শুধু তাই করল না বলেছি যুদ্ধ বন্ধ হয়ে গেছে যুদ্ধ ঘোষণা দিল এবং বলেছিল যে এদের সাথে আমরা সমঝোতায় যাব আলোচনা করব তাদের মধ্যে একদল লোক আসলো আলিএবী আমি তলবের কাছে এসে বলল তুমি যুদ্ধ বন্ধ কর অন্যথায় তোমার দশা তেমন হবে যেমন দশা হয়েছে ওসমানেরিমের তেলাবাদিম নামাজের ব্যাপারে তাদের কোন সন্দেহ সংশয় নেই এবং বড় আবেগ ছিল ইতিহাস তারা মানে প্রমাণিত হয়েছে এরা যখন কঠিন ভাবে এভাবে বাধ্য করলো তখন আলি আবনে আবি তালেব রাজি আল্লাহ একেবারে কঠিন বাধ্য হয়ে গেলেন শাহরিস্তানি তাদের নাম উল্লেখ করেছেন আসাদি জাহেদ হাসানিমি এরা আসলো আলি আব আবি তালেবের কাছে এসে বাধ্য করলো বলল যে তুমি এই তাহকিমকে মেনে নাও ফয়সালাকে মেনে নাও যুদ্ধ বন্ধ করো আমরা যুদ্ধ করবো না এবং আশাস যে আশাসের কথা বললাম আশাসাইসাল কিন কিন্দি সেই মানে এই ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করল অগত্যা আলিয়বাজি আল্লাহ তাল আহ শেষ পর্যন্ত সেটাই ঘোষণা দিলেন তিনি মেনে নিলেন তাহিমকে মানে সালিসিকে মেনে নিলেন সালিসির মাধ্যমে ফেসলা করা হবে এটাকেই তিনি মেনে নিলেন এরপরে যখন আলিমা আবি তালেব রাজি আল্লাহ তালাহু এটা মেনে নিলেন মেনে নিয়ে যখন তাকিমের ব্যাপারে কথা হল আলিমা আবি তালেব রাজি আল্লাহ তার পক্ষ থেকে তাহকিমের জন্য বিচার ফয়সলা করার জন্য আবু আলিব আবি তালেবা একজনকে নিয়োগ দেবেন এটি কথা হল এবং আবিয়া রাজি আল্লাহ একজনকে তার পক্ষ থেকে বিচার ফয়সলা করার জন্য নিয়োগ দিবেন এটা সাব্যস্ত হল কথা হলো এর উপর যুদ্ধ বন্ধ হয়ে গেল যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর আলিমে আমি তলাই বিরাজি আল্লাহ তালানহ তাদেরকে তিনি যে মেনে নিলেন তাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরলেন তখন যারা কারিসান্তেলাবাদী তারা বলল যে না আল্লাহর কিতাবের ফয়সালা ছাড়া কোনো ফয়সালা না এটা তো কোনদিন আমরা মেনে নিব না একমাত্র আল্লাহর জন্য বিচার ফয়সালার ক্ষমতা কারণে কেউ বিচার ফয়সলা করতে পারবে না বিচার পাচারা শুধুমাত্র আল্লাহর কিতাব অনুযায়ী হবে সুতরাং তুমি এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই আলি এফ আবি তালেব রাজি আল্লাহ এটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়লেন তারা সবাই এসে আলি আবনে আবিতালেব এভাবে চাপ সৃষ্টি করবে এখন আলি আপনার আবিতালে রদিউল্লাহ তালানু কিভাবে কি করবেন তাকে বলল যে তুমি যুদ্ধ ঘোষণা করো আমরা যুদ্ধ করবো আলিফ না বিতলা প্রেতিরেতন বলেন যে আমি তো তাদেরকে যুদ্ধ করব না এটা মেনে নিয়েছি এবং একথা ঘোষণা দিয়েছি যে আমি মানে আমার পক্ষ থেকে একজন কি করে আলোচক পাঠাবো যিনি আলোচনা করবেন আমি তো যুদ্ধ করব না বলেন যে না তোমাকে অবশ্যই যুদ্ধ করতাম আলিফ না আমি তালে প্রেতিরতাম আমি তো ওয়াদা দিয়েছি আল্লাহ তালা কোরআনকারী মধ্যে বলেছি ওয়াদা তোমাকে পূরণ করতে হবে আমি তো এই ওয়াদা থেকে ফিরে আসতে পারবো না তাদেরকে তিনি বুঝাতে পারলেন না তারা বলে যে না আমরা তোমার কথা শুনবো না তখন তারা বেরিয়ে গেলেন এই বেরিয়ে যাওয়ার গোষ্ঠী মূলত সত্যিকার খাবার ইচ্ছে যারা এখান থেকে বেরিয়ে গেল কিন্তু এই কঠিন অবস্থা আলি ইম আব্দু আর কি করবেন তিনি কাকে প্রেরণ করবেন যে তিনি তার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যাবেন প্রথমে আব্দুল্লাহ আব্বাস রজি আলাহতালুকে প্রস্তাব দিলেন আবদুল্লাহমিনে আব্বাস রজি আল্লাহ তালাহু প্রজ্ঞাবান ব্যক্তি সাহাবিদের মধ্যে তিনি প্রসিদ্ধ প্রসিদ্ধ ছিল তার প্রসিদ্ধি ছিল তার তাকে যখন প্রস্তাব দেওয়া হল আব্দুলাহিন আব্বাস রজিয়াত বললেন না আমি আমি এই দায়িত্ব নিতে পারবো না আমি দায়িত্ব নিব না সর্বশেষ আলিজেম আবি তলেব রাজিয়াল্লাহ উতালাহ বাধ্য হলেন তার কাছে তার কাছে ছিল আব মু আশে আলি রাজিয়াল্লাহ এবং তিনিও আবু মুসা আসার মুখলেজ ছিলেন নিঃসন্দেহে সাহাবিদের মধ্যে যেগুলো আলী আবি তালেব রাজিউল্লা তাল সবচেয়ে বেশি কাছে ছিলেন একজন এবং তিনিও বিজ্ঞ সাহাবি ছিলেন এর প্রমাণ হচ্ছে রসুল আলী ইসলামের সময় রসুল্লাহ সাল ইসলাম জ্বালাল এবং আবু মুসা আসার তালহু এই দুজনকে কি করেছেন ইয় মানে প্রেরণ করেছেন সুতরাং অজ্ঞ ছিলেন এমন নয় কেউ মনে করে থাকেন আবু মুসা আসারি রাজিউল্লা তালানু এই কারণেই মানে এখানে সমস্যা হয়ে গেছে ঐতিহাসিকরা অনেকেই এই সম্পর্কে মন্তব্য করেছেন না এই মন্তব্য করার কোন সুযোগ নেই নিজে কারণটাকে তার দায়িত্বে দায়িত্ব করেছেন এমন ব্যক্তি তাহলে তাকে আবু আলিম আবি তালাবাহ স্থলাভিষ করতে পারেন না অবশ্যই এবং সেই কারণে আলিম আবি তালাবাদিয়াল্লাহ তালা তাকে কি করেছেন স্থলাভিষিক্ত করলেন এরপরে আলী আবিত রাজহানু সহ মোহাবিয়া রাজিউল্লাহানুর পক্ষ থেকে দেওয়া হল আমি আস রাজ্লা তালানুকে তিনি মহাবিয়া রাজি পক্ষে ছিলেন মোহাবিয়া রাজিউল্লাহ তালাহানু তাকি নিয়ে আসছিলেন মূলত সিরিয়া থেকে এই দুইজন একসাথ হল দুজন লোক একসাথ হল সেটা ছিল সাঁত্রিশ হিজ্রী সনের সফর মাসের তেরো তারিখে আরবি আুধবার তারা সবাই একসাথ হলেন এই একসাথ হওয়াটা হয়েছিল দৌমতুল জন্দালে দমতুল জন্দালটা হচ্ছে সুদি আরবের একেবারে ইরাক বর্ডারের কাছাকাছি তাবুক যাওয়ার সময় মানে বাম দিক থেকে দিকে তাবুক চলে যায় ডান দিক থেকে দমতুল জন্দাল আমরা গিয়েছিলাম আমরা বলতে পারবো এই জন্য তো সেখানেই আবিআল্লাহ আল আনহু এবং তার প্রতিনিধি এবং আলিম আবিতা প্রতিনিধি আবু মুসা দুজন বসলেন বসে তারা একটা ওয়াসিকা তৈরি করলেন একটা চুক্তিপত্র তৈরি করলেন দুজনের মধ্যে একটা চুক্তিপত্র তৈরি করলেন এই চুক্তিপত্রে মূল কথা হচ্ছে যুদ্ধ প্রথমে যুদ্ধ বিদ্রোহ বন্ধ হতে হবে আর যুদ্ধ চলবে না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হচ্ছেহ এবং আলিয়া মেয়াবি তালা দুজনই খলিফার দায়িত্ব আর কারো থাকবে না এটা অনেকটা অন্তর্বর্তীকাল নির্মিত হয়ে গেল আর পরবর্তী ফয়সালা পর্যন্ত তৃতীয় নম্বর হচ্ছে এই দুইজনের প্রতিনিধি যারা আছে এই প্রতিনিধি মধ্য থেকে যদি কেউ মারা যায় আগামী রমজান পর্যন্ত আট মাস পর আগামী রমজানে দমতুল জানালে আবার বৈঠক হবে প্রত্যেক কক্ষে চারশো জন করে উপস্থিতি থাকবে এবং এই বৈঠকেই খেলাফতের বিষয় মানে খলিফার নির্ধারণ করে দেওয়া হবে এবং কে দায়িত্ব পালন করবে সেটা নির্ধারণ হবে এ কথা আলোচনা হল এটা লেখা হল এই লিখার পরে সেখান থেকে সবাই চলে আসল আট মাস পর্যন্ত দমতুল জান্দারে অপেক্ষা মানে বৈঠকের জন্য অপেক্ষা চলতেছিল অবশ্য এর মধ্যেই খাওয়ারেজিরা আলিবাহিত রাজিয়ালুকে প্রতিনিয়ত উত্তক্ত করতে শুরু করলেন তারা প্রতিনিয়ত আলিম রবি বিরুদ্ধে এই তাকিবের বিরুদ্ধে এই চুক্তিপত্রের বিরুদ্ধে বা এই চুক্তির বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করলেন আলিমকে বললেন যে এটা তোমার জন্য কোন অবস্থাতে যায়ে হয়নি বরং এমন কঠিনভাবে ভাবে বলতেছিলেন যে একদিন অরুয়া আপনি আশ্বাস ওই যে আশ্বাসের কথা বললাম এই আশ্বাসের মানে যে সে যে গোড়া নিয়ে আসছে তরবার দিয়ে মানে আঘাত করে তার গোড়ার লেজ কেটে ফেলেছে পিসের অংশ কেটে ফেলেছে মানে রাগা করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে অর্থাৎ যুদ্ধবিগ্রহের একটা মানে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এমন একটি কঠিন অবস্থার দিকে চলে যাচ্ছে কিন্তু আলিম নবী তালে রাজি আল্লাহ তালাহু যেহেতু চুক্তি হয়ে গিয়েছে তাদের এই কথাকে আর প্রাধান্য দিলেন না জোর বারাজ আরফুস এবিল জুহাই আস আদি এরা আলিবুল আবি তলেবের কাছে আসলেন এসে বললেন হয়তো এই চুক্তি বন্ধ করো এই চুক্তি বঙ্গ করো এবং তুমি তুমি যে অপরাধ করেছো অন্যায় করেছো গুনা করেছো বড় গুনা এই গুনা থেকে তবা করো এবং ফিরে আসো আমরা তুমি যদি প্রত্যাবর্তন করে আসো তাহলে তোমার সাথে আমাদের কোন দিমত থাকবে না আর যদি এই তবা থেকে এইগুলো থেকে তবা না করো প্রত্যাবর্তন না করো তাহলে আমরা তোমার ওয়াদার কথা বললেন কোরআন তোমরা যখন ওয়াদা করো প্রতিশ্রুতি দাও তখন তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করো এই সমস্ত কথা বললেন আমি ওয়াদা দিয়েছি কোরআনের মধ্যে আছে প্রতিশ্রুতি পূরণ করতে হবে আমাকে আমি যখন এটা করতে পারবো না তারা কিছুতেই কিছু মানলো না আলি তালেবাদ তারা কি করতেছিলেন মানে এ ব্যাপারে চাপ সৃষ্টি করতেছিলেন আর এদিকে তাকিমের যে ফয়সলার বিষয়টি চুক্তিপত্র হলো এই চুক্তিপত্রের সময় দেওয়া হল আগামী রমজান পর্যন্ত রমজানের সময় শেষ হয়ে গেছে মিটিং এর সময় এসে গেছে। মানে দুই পক্ষের সালিশ বসার সময় হয়ে গেছে আলী আলিবনে আবি তালেব রাজিয়াল্লাহ তালানহু চারশো লোক পাঠালেন তাদের প্রধান করলেন তিনি সুরাইবনে হানিয়াল হারসিকে আর আব্দুল্লাহনে আব্বাস রাজি আলাহ তালানহকে নামাজের ইমামতির দায়িত্ব দিলেন আর মুিয়া আদিয়ত আসনে চারশো লোককে পাঠালেন এরা সবাই দমতুল দিলেন আজরুজ নামক স্থানে সবাই একসাথ হলেন সেখানে একসাথ হওয়ার পরে একটু ভিন্ন ঘটনা ঘটে গেল সেই ভিন্ন ঘটনা হল মুিয়ার আদিয়তাল আনুর পক্ষে খেলাফতের ঘোষণা দিলেন আমিব রাস রদি আল্লাহ তাল আর আলী আলিম আমি তালে বিপক্ষে মানে তিনি খেলাফত থেকে মানে ইয়ে মানে পদত্যাগ করেছেন বা খেলাফা থেকে নেমে গিয়েছেন এই ঘোষণা দিলেন কে আবু তিনি আসার প্রতিনিধি এই পক্ষের তিনি উল্টা ঘোষণা দিলেন বিষয়টি জটিলতা তৈরি করল লোকদের মাঝে কেউ কেউ মানে এই ঘটনাকে আলোচনা করতে চেয়ে এটা বলেছেন যে এটা একটা কৌশল ছিল আমি বলে আশ্রয় দিয়ে সত্যি কথা এটি নয় এবং এটি প্রতারণার বিষয় ছিল না মূলত বিষয়টি ছিল এই যে উভয় পক্ষেই ঘোষণা দিবে মানে তাদের পক্ষে কেউ খলিফা হবে না খলিফা অন্য একজন হবে খলিফা কি হবে অন্য একজন হবে কিন্তু বিষয়টি মানে দুই পক্ষ মেনে নিতে সেভাবে মেনে সমানভাবে মেনে নেয় নাই। মোয়াবিয়ারা দেওয়ার জন্য পক্ষের লোকেরা সমানভাবে মেনে না নেওয়ার কারণে আমি আশ্রয় দিয়ে আল্লাহ তালু মানে মোয়াবিয়া আদি আলাদুর পক্ষেই খেলাপতের কথা ঘোষণা দিয়ে দিয়েছেন সেখানে তিনি ঘোষণা না দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আলিবা আবি তালেবের পক্ষ থেকে আবু সালন না। তাহলে সহজভাবেই মানে তিনি মনে করেছেন যে মোয়াবিয়া আদি আলাদা খলিফা হবেন এই এই ঘোষণা দিয়ে দিয়েছেন যাই হোক এটি বড় ধরনের খাতা বড় ধরনের ভুল যদি সাহাবিদের পক্ষ থেকে হয় সেটা ভুল এটা তবে এটাকে ঐতিহাসিকরা খুব বিভিন্ন রং দিয়ে এমনভাবে চিত্রায়িত করেছে মানে কালো করতে করতে এটাকে মানে একেবারে আয়ছে আর কালো নেই এমন কালো করে দিয়েছে এত মানে রং দিয়েছে এর মধ্যে এটা আসলে এত রং দেওয়ার বিষয় ছিল না মৃত উভয় পক্ষই তারা এই বিষয়ে একমত ছিলেন যে মানে অন্য লোককে কি করা হবে খেলাপতের দায়িত্ব দেওয়া হবে এভাবে তাদের দ্বিমত ছিল না কিন্তু আমরা তার পক্ষে লোকদেরকে সে বিষয়টি বোঝাতে পারেন এবং এই কারণেই মূলত এই ধরনের ঘটনা ঘটেছে এ সম্পর্কে আমরা আসি কয়েকটা কথা উল্লেখ করি এক নম্বর কথা হচ্ছে সামনে রেখে তিনি যে মন্তব্যটুকু করেছেন সেটি একটু পড়ে শুনাই যে তাহকিমের ব্যাপারে মানে এই সালিশির ব্যাপারে যেই মন্তব্য ঐতিহাসিকটা উল্লেখ করেছে হা জাকুল্লুহ যে এ ধরনের ঘটনা আসলে এগুলো কি করেছে সৃষ্টি করেছে এবং বেদাতিরা আল্লাহ রাবুল আলমিন অবানচারী ব্যক্তিরাই মূলত এটা নিয়ে পরবর্তীতে মানে প্রচার প্রসার করেছে ঘাঁটাঘাটি করেছে এটা নিয়ে আলোচনার সমালোচনা করেছে এটা বললেন আসুন ব্যাপারে কি বলেছেন দুজন বিচারক যে সালে বৈঠক করেছেন ভালো মানুষের তাদের অন্তর্ভুক্ত ছিলেন ভালো মানুষদের অন্তর্ভুক্ত ছিলেন দফকাবিল মুসলিমিনা وحكم الاجتماعهم مرুত তাদেরকে মুসলমানদের প্রতি শুরাহা করার জন্য মুসলমানদের রক্ত প্রবাহকে বন্ধ করার জন্য অন্যায়ভাবে মুসলমানদের জিমা রক্ত প্রবাহিত করা খারেজিরা ছাড়া আর কেউ কি করতে পারে নাই এই পথে বিভ্রান্তি বিভ্রান্তি গ্রহণ করে নাই খারেজিরা মূলত এখানে বিভ্রান্তি এই এর মাধ্যমে বিভ্রান্তি হয়েছে এই দুজনের আচরণে বিভ্রান্তি হয়েছে কারণ দুজনের আচরণ ঠিক ছিল কিন্তু যে ঘটনাটুকু ঘটেছে সেটা হচ্ছে খেলাফতের বিষয়ে তারা কোন সুরাহা পুঁচতে পারেননি কোনো সুরাহায় পঁচতে পারেননি যেহেতু এখানে আরো অন্য লোকের দিয়ে ইনভলভ ছিল যেটা আমি বলেছি ইতিহাস মানে পর্যালোচনা করে আপনারা দেখতে পাবেন চারশো লোক এই পক্ষে এবং চারশো লোক ওই মানে এটা অর্থ কি চারশো লোককে একসাথ করবে কিভাবে ঠিক না এবং চারশো লোককে সেখানে ঠিক এখানে ঘটে গিয়েছে আর একটি বিষয় হচ্ছে এই চারশো লোকের মধ্যে মুনাফেকদের অবস্থানও কি ছিল মজবুত ছিল মুনাফেকদের অবস্থানও মজবুত ছিল তারপরেও একটা তাহকিম হয়ে গেল বিচার ফয়সলা হয়ে গেল কিন্তু ফয়সলা শেষ পর্যন্ত দুই পক্ষই কারো ফেসালা কেউ কি করল না মেনে নিল না ফলে সিরিয়াবাসীবির আদি আল্লাহ তাল্লুকে খলিফা হিসেবে কি করলেন ঘোষণা দিয়ে দিলেন আর ইরাক এবং কুফা এই অঞ্চল হেজাজ এবং হেজাজ এবং বাগদাদের অধিবাসীরা তারা আলি আবন আবি তালে প্রদিয় আল্লাহ খলিফা হিসেবে ঘোষণা দিয়ে আলি আবনা আবি তালে প্রদিয়াল আনহুর বায়াত তারা কি করলেন বায়াতের ঘোষণা দিলেন যে সমস্যাটুকু হলো সেটা হল মুসলমানদের যে শৌকা শক্তি সেটা ত্রিভা হয়ে দিটি বা আগে সিরিয়াতে একটা গোষ্ঠী তৈরি হল আর এই অঞ্চলে একটা গোষ্ঠী তৈরি হল এবং আলি আপনি আমি তলে বেড়া দিয়ে এই বায়াতের পরেই আব্দুল্লাহ ওহাব আর আব্দুল্লাহ ওয়াহাব এই সর্বপ্রথম ইমাম माम नाम कीब्दुल्ला से समस्त लोक देखे एकसाथ कर एक प्रशंसा स्तुति बर्णना करल एर पर लोक देके दुनिया मानी विमुख हवर दुनिया विमुख हार कठिन भाव उद्बुद्ध करल आखमुखी हार्जन লোকদেরকে উৎসাহিত করলো এবং আল্লাহ রা আছে তাই তাদের জন্য সম্পূর্ণ কল্যাণ কর মানুষের কোনো কিছু মানুষের কল্যাণে আসে না সে ব্যাপারে তাদেরকে উৎসাহিত করল স্বভাবের আশা করার জন্য আল্লাহ তারা কাছে বলল। তারপর তাদেরকে বলল যে এরপর বলল যে হে ভাতৃ সকল সুতরাং এই জালেম থেকে আমরা সবাই বেরিয়ে যাই আমাদের বের করে নিয়ে আমরা পাহাড়ের কাছে চলে যাব জালেমদের এই জনপদেই আমরা থাকবো না পাহাড়ে চলে যাবো অথবা শহরের উপকণ্ডে চলে যাব এই বেদাতে বিরুদ্ধে আমরা মানে তাহকিম বিচার পয়সার আলিম আবি তারা মেনে নিয়েছে বিপক্ষে আমরা আমাদের এনকার করব আর এটাই হচ্ছে বিল মারুফ এবং তারা এই বক্তব্য শোনার পরে হারকুস জোহাইদ হারকুসাই সে দা আলো সেও দুনিয়ার অসারতা আখ সবাই আলিম ডা আবি তালেম এবং তারা দুনিয়ার প্রতি কি হয়েছে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে এজন্য তাদের বিরুদ্ধে অন্য বুঝাচ্ছে তারপরে বললো যে إن الله مع الذين التقوا والذين هم محسنون هذه آيات 10 يشجح كله سترانك تُرح تبقى بل من كورو الله تعالى تُرح تشعاتي أصل تم رح يشتكار محسن تم رح يحب تلك الأنفق هذا هو حمزة بن سنال لأسادي دعالو شو هذا هو حمزة بن سنال شو هذا هو حمزة بن سنال شباية هذا هو حمزة بن سنال عدتنا সবাই মাসে শেষ দিন তারা বেরিয়ে গেল তারা সবাই আর পাহাড়ে যায় নাই নাহরাওয়ান নামক স্থানে গিয়ে কি করলো অবস্থান নিল নাহরা গিয়ে অবস্থান নিল এবার আমরা ইনশাআল্লাহ তালা আগামী আজকের আলোচনা এখানে থামায় দিচ্ছি নাহরাওয়ানে তাদের সাথে আলি গ্রামী তলে প্রতিরন্ত্রণ যেই মানে ফয়সলা হয়েছিল সেই ফয়সলা নিয়ে আমরা আলোচনা করব এখান থেকে খারিজদের ইমাম নির্ধারণ করলো তাদের ইমাম কি নাম কি নাম বলেছে তার নেতৃত্বে প্রশ্ন আছে নেই না খারজিরা জন্য তিলাওয়ার দশ নে কি করে পাবে কিনা ইমান না থাকবে দশ নেগুলো সমস্ত অবরোধ করা হয় এবং তারপর তাকে হত্যা করা হয় আমার প্রশ্ন যখন তাকে অবরোধ করা হয় রাখা হয় তখন মদিনা অন্যান্য সাহেবরা প্রতিবাদ করেছিলেন কি তারা খলিফা পক্ষে অস্ত্র হাতে নিয়েছিলেন কিনা যদি না করে থাকেন তবেসমান রাজিগুল্লা তলানুকে যখন একত্রিত করা হয় তখন যে সমস্ত সাহাবিরা মানে ছিলেন তারা তাদের অবস্থানটা ছিল খুবই দুর্বল তারা ভয় পেয়ে গেছিলেন যেভাবে তারা আক্রমণ করেছিল তারা বাহির থেকে এসে অতর্কিত আক্রমণ করেছে এবং যারা উপস্থিত ছিল তাদের অনেকেই তারা মানে ত্রাস সৃষ্টি করেছে প্রথমে প্রথমে ত্রাস সৃষ্টি করেছে ফলে ওনারা মানে সন্ত্রস্ত হয়ে গেছে যেহেতু একটা মানে কমপ্লিট মানে সুসজ্জিত কোনো বাহিনী ছিল না মানে তাকে কি করার জন্য মানে প্রটেক্ট করার জন্য ফলে মানে এমন কোন কমান্ডের অধীনে ছিল না যে লোকেরা কি করবে এদেরকে আক্রমণ করবে তারা হয়তো এটা বুঝতে পারছে যে এদেরকে আক্রমণ করে প্রতিহত করার বিষয় ছিল কিন্তু সেই আক্রমণ করার আগেই তারা দখল নিয়ে নেয় ফলে তাদের মানে সেখানে যে অবস্থা হয়েছে সে অবস্থাটি হচ্ছে যদি তাদের সাথে আবার মুখোমুখি অবস্থানে যেত অন্যান্যরা তাহলে সেখানে বড় ধরনের রক্তক্ষরণ হতো মুসলমানরা নিজেদের মধ্যেই সেখানে আরো বড় ধরনের ক্ষতিকর একটা অবস্থার মুখোমুখি হতো যেটি মনে করেন নাই যারা উপস্থিত ছিলেন তারা এই কাজে লিপ্ত হওয়াটা প্রয়োজন মনে করেন নাই কিন্তু পরবর্তী সময়ে আলিমরা আমি তালেমরা দিলে দাঁড়ানো চেষ্টা করেছেন এদেরকে সুসংহত করার জন্য যখন বাহিনী সুসংহত হয়েছে তখন এদের পক্ষে প্রটেক্ট করার একটা সুযোগ তৈরি হয়েছে যেটা আমরা দেখবো খারেজিদের সাথে তিনি যে আচরণ করেছেন সে আচরণের মধ্যে আল্লাহ বলে আইন দ্বারা বিচার যে কেউ না করে থাকে তার এই কাজটা কুফুরি এবং কুফুরের স্টেজ রয়েছে কোন স্টেজে সে কুফুরি করছে সে বিষয় আপনার বিস্তারিত জানতে হবে তবে এটা কাফির নয় সাথে সে কাফির হয়ে যাবে না মুসলিম শাসক বলতে আসলে কি বোঝানো হয় মুসলিম শাসক বলতে বোঝানো হয় যে এমন শাসক যে শাসকের উপর মুসলমানরা সবাই জামাত মুসলিম মুসলমানদের জামাত সবাই একমত হয়েছে এবং তার হাতে বায়াত গ্রহণ করেছে সে মানে তাকে মেনে নিয়েছে এবং সেই মুসলিম শাসক কিন্তু এছাড়াও মুসলিম শাসক এর হুকুমের মধ্যে আসবে আরো অন্যান্যরা এমন তার মধ্যে একজন আসবে আলু হুকুমদের মধ্যে আসবে যতক্ষণ পর্যন্ত তাকে পরিবর্তন করা মুসলমানদের ক্ষমতার মানে মধ্যে থাকবে না আরেক দল হচ্ছে মুসলিম শাসক শাসক মানে শাসক এর কাছ থেকে মানে বংশানুক্রমে যে ক্ষমতা পেয়ে গিয়েছে কিন্তু ইসলামী শাসন পালন করে না ইসলামী শাসন পালন করে না তাকে মুসলিম শাসক প্রতি হবে তার বিরুদ্ধ বস্ত্র ধারণ করা যায় তখন পর্যন্ত মুসলমানদের সেই ক্ষমতা না থাকবে যে ক্ষমতার মাধ্যমে তাকে পরিবর্তন করার শক্তি তাদের মধ্যে না থাকবে আর যখন মুসলমানরা নিশ্চিত হবে যে হ্যাঁ আমাদের এই ক্ষমতা আছে এবং আমাদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমীর উপর পূর্ণ আস্থা উঠিয়ে দিয়েছে তাহলে তখন মুসলমানদের জন্য জায়জ রয়েছে তারা মুসলমানরা এই ধরনের শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে তবে তাদের এই নিশ্চিত ক্ষমতা থাকতে হবে যে ক্ষমতা তারা শাসন অবস্থাকে পরিবর্তন করতে পারে এই ক্ষমতা তাদের থাকতে হবে এরপরে হচ্ছে কোরআন এবং আদিসে দিয়ে শাসন করব তারপর হয়তো আমরা ইসলাম বায়াতের অর্থ বলতে আমি মুসলিম শাসকের নিকট না এটা তো বলে দিয়েছি ইসলাম বায়াত বলতে হ্যাঁ মুসলিম শাসককে বোঝায় এছাড়া অন্য কারো নিকট বায়াত হয় না मुस्लिम शासक शा, है क्योंकि सारा किसान मुस्लिम शासक हिसाब से मुस्लिम शासक सर विधान नहीं बयात कर जाते विधानमता मानी बयात दी परमार्षमता है सबा के কি কারণে ব্যয়াত করবেন আপনার আমার কাছে কি কারণে আমার ক্ষমতাটা কি বায়াত করার পরে আপনাদের কি হুকুম হবে ঠিক না বায়াত করার পরে আমি কি আপনাদেরকে একদৌরা আমি সর্ব হচ্ছি এখন যেভাবে অনুরোধ করতেছি তখন অনুরোধ করতে হবে যদি এমনটি হয় তাহলে এই বায়াত জায়গ দি বায়াতের অর্থ হচ্ছে আপনি মানে আপনার সোলতা ক্ষমতা আছে এই ক্ষমতা তার হাতে দিয়ে তুলে দিলেন এই ক্ষমতা আপনি তার কাছে বিক্রি করে দিলেন এখন সেই এই ক্ষমতা প্রয়োগ করবে আপনার ক্ষমতা সেই প্রয়োগ করবে ফলে তার জন্য যায় যাচ্ছে আপনাকে ডেকে নিয়ে মুসলিম শাসক আপনাকে দশ বেত লাগা দিবে হ্যাঁ এই কাজ করছো কেন তুমি হালাল কাজ করছেন কিন্তু দশ বেদ লাগা দিবে বলবে যে এই তাকে শাস্তি দশ বেদ দিয়ে দাও তো আপনি চুপ করে থাকতে হবে দশ বেদ দিয়ে দিয়ে দিবে এটা হচ্ছে মানে ক্ষমতা এই এই বাই হাতের কথা বলা হচ্ছে আর আমার এই বায় মধ্যে কোনো ভ্যালু নেই এটা বেদাতি বাই আর কিচ্ছু না এটা একটা বেদাতি বায়াস কিভাবে শেষ হয়েছে বেদাত থেকে আহ কেউ যদি এই বায়াত গ্রহণ করে থাকেন তিনি বেদাতি তিনি যতই দাবি করেন আমি শুনলার অনুসারী তিনি নিঃসন্দেহ বেদাতি বেদাতি বাজা খেয়াল সে যেই হোক না কেন কেউ যদি বলে কোরআনের বিধান এখানকার যুগে কার্যকরী না হয় তাহলে না তার এই আকিতা কুফুরি তবে সে কি আসলে জেনে বলছে না জেনে বলছে বুঝে বলছে না বুঝে বলছে সেটা দেখতে হবে মানে বলার সাথে সাথে সে কাফির হয়ে যাবে না সে কি আসলে এটা বুঝছে কিনা তাকে বলতে হবে যে এই কাজটুকু এ ধরনের ধরনের কুফুরি এটা বলা যায় এই সম্পর্কে জানতে চেয়েছেন মূলত এটা একটা বিতর্কিত মাস এলা এটা বর্তমান যুগের সবচেয়ে বিতর্কিত মাস এলা তবে এখানে দুটি কথা আমি আলোচনা করব। এক নম্বর কথা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থার মানে অবস্থা যদি এমন হয় তাদের কুফোর বাবা প্রমাণিত হয় আর যদি জনঘণের মানে এতটুকু সাধ্য থাকে যে এই কুফোর বাবাকে পরিবর্তন করার তাদের মানে এই ক্ষমতা আছে বা এর বিরুদ্ধে প্রতিবাদ করার মতো তাদের কোনো না কোনো শক্তি আছে সেটা মানে স্বীকৃত কোনো শক্তি হতে পারে সাংবিধান মানে প্রদত্ত কোনো শক্তি হতে পারে যদি এ ধরনের কোনো শক্তি থাকে তাদের জন্য জায়জ আছে এই ধরনের মানে প্রতিহত করতে পারবো না প্রতিবাদ করতে পারবো না অথচ রসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে বলেছেন আমিন সেজন্য সেটা হাত দিয়ে পরিবর্তন করে দেয় সেটা সেখানে পরিবর্তন করে তাহলে এই নির্দেশটি কিন্তু কমন নির্দেশ এটা কোনো গোষ্ঠীর জন্য নির্দেশ নয় অথবা বিশেষ নির্দেশ নয় এটা সকলের জন্য আমি যেখানে ক্ষমতা রাখি পরিবর্তন করা সেখানে আমি যদি পরিবর্তন করতে ক্ষমতা রাখি সেখানে আমার জন্য যায় যাচ্ছে সেভাবে পরিবর্তন করে দেওয়া তবে এই ক্ষেত্রে যে মূলনীতির কথা শেখুল ইসলাম রহমতুল্লাহ কিতাবুল মধ্যে উল্লেখ করেছেন সেটা খেয়াল রাখতে হবে সেটা খেয়াল রাখতে হবে এই মূলনীতিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিতাবুল হেসবান মধ্যে শেখুল ইসলামুল তামি রহমতুল্লাহ বলেছেন তোমারুল অস্বীকার করাটা যাতে মুনকার না হয় মানে এনকারুল মুনকারটা যদি মারুফের পর্যায়ে থাকে তাহলে এটা জায়জ কিন্তু এনকার ওর মুনকারটা এমন পর্যায়ে চলে যায় যে পর্যায়ের কারণে সেটা মুনকার হয়ে যাবে তাহলে এটা জায়জ নেই আমার মনে হয় এই মূলনীতি যদি কেউ আমরা বুঝতে পারি তাহলে আমি সত্যি কথা বলছি যে আমরা বুঝতে পেরেছি যে আসলে এখানে অনেক জিনিস আছে যেগুলো মুনকার তো মুনকারকে কেউ গ্রহণ করবে না আপনি গাড়ি কতগুলো পুড়িয়ে দিলেন কার গাড়ি পুড়িয়ে দিয়েছেন কার সব্য নষ্ট করেছেন ঠিক না এটা মুনকার এই মুনকারকে কেউ গ্রহণ করবে এটা জায়জ নেই মুনকার কাজ কিন্তু যদি সেটা মারূপ পদ্ধতিতে হয় এবং কাজটা যদি মাহরুফ হয় রাজি হওয়ার অর্থ হচ্ছে মানে আপনি এই কাজটা মাধ্যমে করতে পারবেন মানে কুফর বাহাকে আপনি মূল পাঠিত করতে পারবেন এটা হচ্ছে মাসলাহাত রাজে যদি মাসলাত রাজে হয় তাহলে এই ধরনের কাজ করা যায় রয়েছে তবে সেটা প্রেক্ষাপট নির্ধারণ করবে এবং সেখানে আলেমরা বিবেচনা করে সেখানে কি করবেন পতোয়া দিবেন শুধু আবেগ তারিত হয়ে শুধু উস্কানির উপর নির্ভর করে অথবা নিজেদের যজবার উপর নির্ভর করে কোনো কাজ করে সেখানে আজ পর্যন্ত মুসলমানরা কি পায়নি কোনো ধরনের শান্তি পায়নি বরং এই উদাহরণ জ্বলন্ত উদাহরণ হচ্ছে আফগানিস্তানে কথা বলেন তারা জিহাদ করেছে রাশিয়ার বিরুদ্ধে তারা জিহাদ করেছে সমস্ত ওলামাই কালামরা একমত এটাকে জিহাদ হিসেবে তোয়া দিয়েছে কিন্তু এই জিহাদ পর্যন্ত কি হয়ে গেছে শেষ পর্যন্ত বড় ধরনের হত্যার যোগে হয়ে গেছে এবং আজকে দিন পর্যন্ত সেটা মুসলমানদের রক্ত প্রবাহিত হচ্ছে অন্যায় ভাবে এর কোন আধৌ এই আশা আমরা করতে পারতেছি না যে কোনো দিন আসলে কি সুরাহা হবে কিনা আল্লাহ তালাই ভালো যাবে এজন্য খেয়াল রাখতে হবে আসলে আমরা কি কোনো টার্গেটে পুষতে পারতেছি কিনা যদি কোনো টার্গেটে মাস্লাহের রাজিয়া পুষতে পারে তাহলেই মাত্র এই ধরনের কাজে হস্তক্ষেপ করা সম্ভব আর যদি সেটা সম্ভব না হয় আমি মনে করবো এই ধরনের কারণ মুনকার সবচেয়ে বড় মুনকার হতে পারে এটা সবচেয়ে বড় মুনকার কাজ হতে পারে সবচেয়ে বড় হতে পারে আমাদেরকে সতর্কতা হচ্ছে একটা প্রশ্ন দিয়ে দেন জামাত শুধু শুরু হয় চারটা মিনিট এবং শেষ হয় পাঁচটা বা দশ মিনিট এর মধ্যে সেক্ষেত্রে কোন কাজটি উত্তম জামাতে অংশগ্রহণ করা নাকি নিজের বাসায় আদায় করে নেয়া দেরি করে হয় না বাংলাদেশে তো জামাতটা দেরি করে হয় মানে ফজরের দেরি করে হয় সেই জন্য ওইটা করবে নাকি আওয়াল বাকতে আদায় করে নেবে নিজের না তিনি জামাতে অংশগ্রহণ করবেন এটা উত্তর যেহেতু জামাত ছাড়া কোন নামাজ জামাত ছাড়া কোনো বিধান